আলহামদুলিল্লাহ আমরা মধ্যাহ্নবিরতির পর এবং লান্স সারা পর এখন আমরা চতুর্থ আলোচনার দিকে যাচ্ছি চতুর্থ আলোচনা হবে মানহাজ এ বিষয়ের উপর চমৎকার আলোচনা শুনবো আমরা ইনশাল উস্তাদুর মোহাম্মদ মঞ্জুর ইলাহি যাকে আমরা তার নামেই চিনি চমৎকার উচ্চারণে যিনি কথা বলেন বাংলা এবং আরবি ভাষা সবগুলো উচ্চারণে তিনি খুব চমৎকার করে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আছেন মদিনা থেকেই লেখাপড়া করেছেন এর আগে দারুল ইসলাম ইউনিভার্সিটিতে ছিলেন ব্যক্তি নামেই বড় পরিচিত অনুরোধ করছি তার নির্ধারিত আলোচনা নিয়ে আসার জন্য আসছেন نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده رسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 শাহির উলামা বাংলাদেশ একাডেমিক কাউন্সিল ফর গ্রেট উলামা অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই একাডেমিক সেমিনারের সম্মানিত সভাপতি জনাব প্রফেসর ড মোহাম্মদ সাইফুল্লাহ বিজ্ঞ আলোচকবৃন্দ যারা ঢাকা থেকে এসেছেন এবং আমার সামনে বগুড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে এবং অন্যান্য জেলা থেকে আগত সম্মানিত ওলামাইকেরাম আমরা আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনের খুবই মৌলিক একটি বিষয়কে সামনে রেখে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আজকে আলোচনা করার শেয়ার করার তফিক আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আরও সুক্রিয়া আদায় করছি ইমাম এবং ইসলামের চমৎকার বন্ধন যেটা আমাদের কাজকে একত্রিত করেছে এবং এই বন্ধনটা শুধু আমাদের ধর্মীয় বন্ধনই নয় এ বন্ধন হচ্ছে ভালোবাসার বন্ধন মাহাব্বার বন্ধন মাওাদ্দার বন্ধন যে সম্পর্কে আল্লাহ আমাদেরকে ইঙ্গিত দিয়ে আমরা যে আগে কেমন ছিলাম পরে ভালোবাসার মাধ্যমে কিভাবে আমরা ভাই ভাই হয়ে গেলাম الشيطي <سؤال> الله تعالى تولي دوري تسنسور عالي عمراني المطي وذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بينا قلوبكم فأصبحتم بنعمته خوانا تما درو پر الله سي نعمتك شرون کرو جه تخون تومره چلے جاكون تومره چلے پرش پر شترو اتو پر الله نعمتك تومره حيجلے پرش پر بھائي بھائي سلحان الله كي جموتك نعمة रसूनलाम जी समाजे पदार्पण कर गोत्रियों दंद शत्रता विभक्ति हिंसा हानाहानी कत तो किचुर तक क्यों इमान बंधन सब समस्या समाधान इमान बंधन महाशत्रुता दूर कुरे एकेट जुने, कुरे एक जीवन दान कर मत मानसिकता सम्पन्न एक प्रजन्म गढ़ तुल्ला আমরা কিন্তু সেই প্রজন্মরই ডিসেন্ডেন্ট পরবর্তী বংশধর আমরা তাদের অনুসারী আজকের প্রেক্ষাপটেও আমরা মনে করি আমাদের মধ্যে যত মতো ভেদই থাকুক না কেন যত মতো পার্থক্যই থাকুক না কেন আমরা কিন্তু একে অপরের ভাই হতে পারি আমরা কিন্তু একে অপরের শহীদ হতে পারি বন্ধু হতে পারি এবং একে অপরকে নির্দিধায় ইমানেই ভালোবাসায় শিক্ত করতে পারি পারি না অতএবাস আমরা প্রত্যেকেই একে অপরকে ভালোবাসি শুধু আল্লাহর অস্তে আমরা প্রত্যেকেই একে অন্যকে বলি ওহাইব্য কুমফিল্লাহ যে আল্লাহর অস্তে আমরা আপনাদেরকে ভালোবাসি আমাদের সমস্ত মতবিরোধ আমাদের সমস্ত জ্ঞানগত বিরোধ একাডেমিক বিরোধ কিংবা অন্য যত বিরোধ আছে সবকিছুর উপর আমাদের এই বৈশিষ্ট্যটা ইমানের এই সুন্দর পরিণতিটা যেন আমাদের উপর বিজয় লাভ করে আমরা সেজন্য মানসিকভাবে প্রস্তুতি লাভ করি আমরা এটাকেই ফর্মেট হিসাবে গ্রহণ করি আমাদের চিন্তা চেতনায় যে এই জাতির লোকেরা একে অন্যকে শুধুই ভালোবাসবে আর পার্থক্য থাকবে অসুবিধা নেই পার্থক্য থাকবে পার্থক্য তার যথাস্থানে ইমপ্লিমেন্ট করা হবে কিন্তু আচরণ পারস্পরিক ভালোবাসা এর ক্ষেত্রে আমরা যেন কখনো ভুল না করি শত্রুতায় লিপ্ত না হই শূন্য উপর আলোচনা কিন্তু আমাদেরকে সেটাই শেখায় আমার মনে হয় আজকের প্রথম থেকে শেষ আলোচনা পর্যন্ত যে আমরা শোনার পরে এই সিদ্ধান্তে আমরা আসব যে এই সন্না হচ্ছে সেই মহাশক্তিশালী জ্ঞান সেই অ্যাকাডেমিক এনার্জি যেটা আমাদেরকে আসলে ভালোবাসার বন্ধনেই আবদ্ধ করবে ইনশাআল্লাহ আমরা সেরকম একটা প্রস্তুতি নিয়ে আজকের আলোচনায় আশা করি যে আমরা সবাই অংশগ্রহণ করেছি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাকে দেওয়া হয়েছে সেটি হলো মানহাজুল ইস্তেদলাল বিসন্যা মনহাজুল ইস্তে বিসন্না আমি এই আইটেমের উপরে আলোচনা করব বা বিষয়ের উপরে যদিও এর সাথে বলা হয়েছে মনহাজুল ইস্তেদলাল বিসোন্নাতে ফিলফাক খাল ইসলামী ওল ইস্তেদাল বিদ দ্য সবটাই আসবে কিন্তু আমি কমন বিষয়টার উপরে আলোচনা করব যাতে করে আরো বেশি মানে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও দলিল গহন পদ্ধতির বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হয় তাহলে মূল টপিকটা হচ্ছে আজকে আলোচনার মানহাজুল ইস্তেদলাল বিসন্না সুননা দ্বারা দলিল গ্রহণ পদ্ধতি সুননা দ্বারা দলিল গ্রহণ পদ্ধতি মানহাজ নাহাজা ইয়হাজ থেকে এসছে মানহাজান মানহাজ মানে হল মাকান চলা চলা চলার পথ চলার পথটাই হচ্ছে আসলে তারিকা তো সের মানে মানহাজ যেটাকে ইংরেজিতে আমরা বলব ম্যাথডলজি বা ম্যাথড পদ্ধতি और इस्तेदल दलिल तलाशला दलित अथवा दलिल पेश दलशवा दलिल पेशा दलिल ग्रहण कर सबकूल गण्य होते कारण मध्य क्यों दलिल पेश करें क्यों दलिल ग्रहण करें हाँ अपनी पेश करें अबजार्व कर संक्षेपे दलिल ग्रहण इसतेदलाल अर्थ मानज इसलाल हम दलिल ग्रहण पद्धति दलिल मानते सबसमें प्रमाण तलाश करी कापराधी हिसाब से करस्त कर खराब हिस्यस्त कर प्रमाण थे जिस मेरा इसलम पृथिवीतेक दलिल भित चले পৃথিবীর আর কোন ধর্ম বা দিন প্রত্যেকটা ছোটখাটো ব্যাপারে দলিলের ভিত্তিতে চলে এমনটি নেই একমাত্র ইসলাম ফরোজের জন্য দলিল লাগবে ওয়াজেবের জন্য দলিল লাগবে লাগবে না আপনি একটা জিনিস বলবেন ওয়াজেব আত্ম দলিল নাই এটা হয় নাকি মান্দুব মোস্তাহাব সুননার জন্য দলিল লাগবে একজন বলল এই কাজটা করা সুননাথ হয়তো বলল যে মিষ্টি খাওয়া সোননাথ ता ता लग, तो समाज प्रचलित क्यों मैं रखबे सुन्ना बोलार इविडेंस प्रमाण लागू अथवाज ना जायेज दल मुबाहमिटेड अनुमोदित मान जेटी अनुमति देखने दल लागे ना एक निषिध्य निजेदी शरियाते अनुमोदित अथच दलिल नाई যেটা গ্রহণযোগ্য হবে না হারামের জন্য দলিল লাগবে একজন লোক বলল যেটা হারাম তাহলে দলিল লাগবে মা বলার জন্য দলিল লাগবে ইসলাম হচ্ছে এমন একটা দিন যেটার কোন একটা বক্তব্য দলিল ছাড়া সাব্যস্ত হতে পারে না এই মূলনীতিটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অতএব আজ থেকে কোন ভাই কোনো মুসলিম কোনো আলেম দলিল ছাড়া কোনো কথা বলবেন না দলিল আমাদের কাছে কি আল্লাহ যা বলেছেন এবং সেটাই হচ্ছে দলিল বা প্রমাণ মুসলিম তার দিনের প্রত্যেকটা সিদ্ধান্ত হয় কিতাব থেকে নিবে নয় সন্না থেকে নিবে কিন্তু এর বাইরে নিজে বানিয়ে বানিয়ে চিন্তা ভাবনা করে গ্রামে গঞ্জ সফর করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তার মতামত গ্রহণ করে কোন দলিল গ্রহণ করবে না ইসলামকে কে কিভাবে বুঝেছে সেটা আমাদের গবেষণার একটা বিষয় আমরা অবশ্যই সেটা চিন্তা করব আমাদের বড় বড় একাডেমিক ব্যক্তিত্ব এবং স্কলাররা কোরআন গবেষণা করে যে গবেষণাগুলো আমাদের সামনে উম্মার সামনে পেশ করেছেন সেগুলো আমরা অবশ্যই পড়ব জানব বুঝব এ থেকে দলিলের সাথে সংগতিপূর্ণ যেটা সেটাই আমরা গ্রহণ করব আর যেটা কারো ব্যক্তিগত ইশতিহাদ এবং ভুল সেটাকে আমরা বর্জন করব এটাই হচ্ছে মূলনীতি তাহলে আমি আবারও সেটাকে আবার রিপিট করছি যে ইসলাম হচ্ছে দলিল ভিত্তিক একটা দলিল ভিত্তিক একটা দিন ইসলামের ছোট বড় জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো বক্তব্য দলিল ছাড়া হতে পারে না সেটা জান্নাত জাহান সম্পর্কে কেউ কিছু বলুক कबर आजब सम्पर् क्यों किुक मजार सम्पर्केूक अथवाणिज्य सम्पर् क्यों कि शिक्षा सम्पर् क्यों कि सलाद सम्पर् क्यों कि सियाम सम्पर्व कि कबर जियारत सम्पर्केूक चाहिए इबादत होक मामला हक अथवा जगत संसार जेको विषय हक यमर बक्त्य सल्यूशन दिए बक्तब् क्यों पेश करें ताकि अवश्य दलिलेदलाल दल दलिल ग्रहण कर दलिल देने दलिल पेश किया इस्तेदल कथा तक अपने दलिल तलाश करीते दलिल देंट इस्तेतला इसतेदलाल दुई पक्ष होते दलिली दीची एट इसदलाल দলিল আপনার কাছে আমি তালাশ করছি সেটাও এসতেদলাল এটা থেকে কিন্তু মূল কথাটা এসে গিয়েছে তাহলে ইসলাম যেহেতু দলিল নির্ভর একটি দিন অতএব প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দলিল দিতে হবে বা নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আজকের মূল বিষয়টা মানহাজুল ইস্তেদলাল সেই দলিল নেয়া বা দেওয়ার পদ্ধতিটা কি মূল নীতিগুলো কি মানহাজুল ইস্তেদলাল এই কথাটাকে দলিল গ্রহণ পদ্ধতি এটা একটা টার্ম পরিভাষা ايه بريبهاشا شنغتاب ندرك ديشي شه تكتموني رقبن شه تيهوتشي منهج الاستدلال هو الاصول والقواعد والطريقة التي يتم بها تلقي الدين وتقرير العقيدة واستنباط الاحكام من النصوص الشرعية وقواعد الشرع المبنية عليها دوليقهن بودهطيب منهج الاستدلال هوتشي شهب ملتيبون কা এদা সেই সব মূলনীতি এবং কা এদা এবং সেই পদ্ধতি বা সেই ম্যাথড যার দ্বারা দিনের তালাক্কি দিনকে গ্রহণ করা অর্জন করা দিনকে বুঝা দিনই জ্ঞান অর্জন করা সম্পন্ন হয় এবং যার দ্বারা এর সিদ্ধান্তগুলো নেয়া সম্ভব হয় বা নেয়া সম্পন্ন হয় অর্থাৎ যার দ্বারা দিন এবং আকিদার মূল বিষয়গুলো আমাদের কাছে অর্জিত হয় সেই পদ্ধতি এবং সেই মূলনীতিগুলো হচ্ছে মানহাজুল ইস্তেদলাল আরেকটু আছে সেটি হচ্ছে বিভিন্ন নস শরীয় টেক্সট বক্তব্য কোরআনের বক্তব্য হাদিসের বক্তব্য এটাকে বলা হয় নস শরিয়তের এই সকল নস থেকে হুকুম বের করার যে পদ্ধতি হুকুম ডিরাইভ করা বের করা ইস্তমবাদ করা ইস্তেমবাদের সাথে আমরা পরিচিত সবাই অর্থাৎ এই হাদিস থেকে এই এই হুকুম সাব্যস্ত হলো যেমন আকিম সলা থেকে সালার যে ফরজ সেটা সাব্যস্ত হলো এই যে একটা আয়াত বা আয়াতের অংশ থেকে একটা হুকুম আমরা সাব্যস্ত করলাম এই জিনিসটাও সম্পন্ন হয় যে কায়দা এবং মূলনীতির ভিত্তিতে সেটাই হচ্ছে মানহাজুল ইস্তেতলাল সেটাই হচ্ছে দলিল গ্রহণ পদ্ধতি पहले दलिल ग्रहण पद्धतर द्वारा बुजलूम एखे कि नीतिमला दिन के बुझब दिन मूलनीतिगल बुझ दिन आकदाटा बुझा दिन जत विधि विधानगो आगे कुरान सुन्ना बेबा मनहजुल्री स्टाइले कुरान के बुझारूज नई फ्री स्टाइले सुन्ना के बुझार सूझ নাই ফ্রি স্টাইলে কোরআনের আয়াত এবং হাদিসের বিভিন্ন টেক্সটটাকে ইচ্ছামত ব্যবহার করে ইচ্ছামত অর্থে প্রয়োগ করে ইচ্ছা বিধান এটার আলোকে বর্ণনা করা যাবে না আমাদের প্রথম প্রজন্ম সাহবাই কেরাম রেদোয়ান উল্লাহে আলহিম আজমাইম এবং তাদের প্রকৃত অনুসারী সত্যিকার অনুসারী আইমাতুল হুদাউন ইন্দ্রা সকলেই কিন্তু এই মূলনীতিগুলো অনুসরণ করেছেন তো যে মূলনীতিগুলো আজকে আমরা বলবো আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু আমাদের বানানো আমাদের গবেষণা আমাদের মতের আলোকে কোন কিছু নয় বরং এই চোদ্দশো বছর ধরে প্রথম যুগ থেকে আজ পর্যন্ত সঠিক পথের অনুসারী ওলামাইকার এবং স্কলাররা যে মূলনীতিগুলো দিয়েছেন সেটাই আপনাদের সামনে আমরা বলবো এবং বলবো এজন্যে যে আসুন আমরা আপনারা সকলে মিলে এই মূলনীতিগুলো যদি অনুসরণ করি তাহলে ইখতলাফ অনেক কমে যাবে এবং এর মাধ্যমে আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারবো যেই হক যেই সত্যটা আমাদের কাছে খুবই আকাঙ্ক্ষিত তাই না আমরা দিনকে কেন অনুসরণ করছি বলেন তো ইসলামকে কেন অনুসরণ করছি পৃথিবীর স্বার্থ আমাদের কাছে মেইন অবশ্যই নয় আমরা হককে এক্সপ্লোর করতে চাই সত্যকে আবিষ্কার করতে চাই সত্যিকার সৃষ্টিকর্তা কে মহান আল্লাহ তাকে আমরা এই সমস্ত জ্ঞানের আলোকে তাকে আবিষ্কার করতে চাই আবিষ্কার করতে চাই তার কি বৈশিষ্ট্য তার কি কুদ্রত তার কি ক্ষমতা তিনি কি করবেন আমাদেরকে নিয়ে কি করছেন এবং পরকালে আমাদের কি হবে এসব কিছু আমরা আবিষ্কার করবো সব সত্য সত্য তাই না এই সত্যগুলো আমরা আবিষ্কার করতে চাই কোরআন এবং সন্ন্যার মাধ্যম এবং আরেকটা সত্য আবিষ্কার করতে চাই তাহলে আমাদের করণীয় কি কোরআন এবং সন্ন্যার আলোকে আমাদের সত্যিকার করণীয়টা কি সেটাও নির্ধারণ করবো আমরা এই মাসুজগুলোর আলোকে अतएज इसल मध्य हाथा मिसटेक किए ना हक पथेंटिक पद्धति अवलम्बन करते हैं यथार्थ पद्धति यथार्थे जेमन धरें चिकित्सार क्षेत्र चिकित्सा है तक मुक्त हो टेक्निकल क्या यथार्थ भाव है रेजल्ट पा अंक फर्मुला से फर्मा अनुजाई ना तरह सठा सरिया नियम सरिया जाये जेमन इच्छा व्यवहार कर नतीजा अपनी हक के पे जा न इट इज नट पसिबल हक सब चुनाव गुरुतपूर्ण जिन सत्य सत्य पूनीत हार्दे क्यों ना चलें तो सत्य के पावे सत्यलभ्य ना, एतो ना। जेमने चान सेमने एक कमन दलिल सामने आसे चिंता करी तो, तो अल्लाह के भलबाशी आल्लर प्रति श्रद्धा भलोबा इन आज अत करा क्यों आल्लाते खुशी हबें आल्ला मेसेज दिए तुमराजे भलाद पड़ो इबाद कर सोके नहर इबादत करते हैं रसुल सल अलहल्लम सोन्ना अनुजी ए सम्पर्कित आलोचना जो समय जीत कम बक्त्यु मेन पॉइंट आलोचना कर मनहिजुल इस्तेदल्हना इसलम प्रकृत अनुसारी का प्रथम जुग थेगुलन करम्बर যে দলিল কথা দলিলটা কি দলিলটা হতে হবে অহির ওহির দলিল হতে হবে অহিভিত্তিক হতে হবে অহিভিত্তিক দলিল কি কোরআন এবং সোনা অতএব इंगरेज स्कलारे दल नज्ञानी जो कथा एक डाक्त प्रकौशल कथा अथवा एक अत्यंत दिनदार व्यक्ति निजस्व मत प्रसूद कथा बनेंगे दलिल नये जेहेत अत क्यों जो स्वप्न किस देखें से दलिल नये कारो जो काश्य खुले जाए दलिल नये दलिल चाहते ओहर दलिल هذا هو مُلِّد، مُنَرَكْبِن، هذا هو مُلِّد هذا هو مراعاة وقوائد الاستدلال فلا يضربون الأدلة الشرعية بعضها ببعض بل يردون المتشابه إلى المحكم والمجمل إلى المبين دليل قرحاً قد تدير جنة ملاقلو عروالو جيتوها بشكل كنتو انشارن قرتيها بشكل كنتو شكل كنتو بايد جوا؟ جوابنا ابني جبوا المتشابه دليل متشابه دليل جيتا আসলে আল্লাহ ছাড় কেউ জানেন না সেখানে নিজের মন মতো একটা ব্যাখ্যা দিয়ে দিলাম এটা করা যাবে না বরং এক্ষেত্রে মহকাম দলিলগুলো দিয়ে দলিল গ্রহণ করতে হবে মজমাল যেটা অস্পষ্ট কোরআনে অনেক অস্পষ্ট বক্তব্য এসেছে এটা কিন্তু কোনো ব্লেম নয় যেমন আপিমো সালাহ সলাগ পড় যদি সুন্নাকে আপনি গ্রহণ না করেন তাইলে সলাতের ব্যাখ্যা আপনি পাচ্ছেন না এখানে আপনার সলাতের যে ঠিক যে স্টাইল এখন আমরা সলাত আদায় করি পুরি। সেটাকে ওইভাবে ডিটেলস এসেছে আসেনি তাহলে কোরআনার আয়ারটা হল মুজবাল আর হাদিসটা হল মোবাইয় মানে সেটাকে বয়ানকারীবালকে মোবাইয়েন দ্বারা দলিলের মাধ্যমে স্পষ্ট করে তুলতে হবে এটাই হচ্ছে ইস্তেদলাল এখন দেখেন যারা সুন্নাকে আজকে মানে না তারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছে আমারও ব্যক্তিগত কয়েকটা অভিজ্ঞতা আছে ঢাকাতেই বসেছিলাম এক দম্পতির সাথে তারা ক্যানাডা থেকে এসেছিল উত্তর আমেরিকাতেও এই মুভমেন্টটা খুব মানে এখন দেখা যাচ্ছে কিছুটা শক্তিশালী কোরআন তারা সুন্নাকে মানে না হাদিসকে মানে না মানুষকে ডাকে তারা ওইদিকে মানুষকে ডাকে আচ্ছা তারা এসেছিল আমার সাথে যে সুনার বিষয়টা নিয়ে তারা যা ভাবছে সেটা ঠিক কিনা সেটাকে ক্রস করতে তখন আমি তাদের সাথে অনেক কিছু বললাম বসলাম তা বললাম যে মানে উনি আমাকে বললেন যে তিনি এক সপ্তাহে ওমরা যাচ্ছেন তা আমি বললাম উমরা করবেন কি করে কোরআনে শুধু বলছে ও এতম হজল আমরা লিল্লা আল্লাহর জন্য হজ এবং ওমরা তোমরা পরিপূর্ণ করো আর তো কিছু বলেনি আর হয়তো বলছে সাফা মারুয়া সাইয়ের কথা আর হয়তো তওয়ফের কথা বলেছে কিন্তু বাকি মানে এই যে এহরাম করবে মেকআপ থেকে এহরাম করতে হবে এহরামের সময় কিভাবে কিউ আল্লাবাই কাল্লাহম আমরাতন উচ্চারণ করবে ইত্যাদি ইত্যাদি এগুলো করতে করবেন তখন সে বললো যে আব্রাহামিক ওয়েতে আব্রাহম মানে ইব্রাহিমের পদ্ধতিতে তো আমি বললাম তো মোহাম্মদের পদ্ধতি অসুবিধা কি আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পদ্ধতি যেটা শহীদ সনদে আমাদের কাছে এসেছে সেটা আপনি মানতেছেন না তো ইব্রাহিমের ওটা সনদ কোথায় ওটা পেলেন কোথায় বলেছে দ্যাট ইজ ট্রেডিশন আরবি ঐতিহ্য দেখেন মানে চলে যাচ্ছে উনি ঐতিহ্য কোথায় আপনি রাস্তার লোকদের দেখে দেখে কাজ করবেন ঐতিহ্য মানে তো সেটা আরব দেশে রাস্তায় লোকরা যা করছে সেটা দেখে দেখে কাজ করবেন নাকি ইব্রাহিম ইব্রাহিম সাল্লাম থেকে কোন সনদে আরেকজন ব্যক্তি বৃদ্ধ তার বাড়ি ছিল সিলেটে তাই সাতা হয়ে গিয়েছে একজন আমাকে বলল আমি তখন বিদেশে ছিলাম আমাকে বলল যে এই ভাই উনি শুননা মানে না আপনি একটু ওনাকে বুঝান আমি তখন কোরআন পড়ছিলাম তো ওনাকে ডাকলাম আমি বসলাম ভালো লোক এমনি লোক খারাপ না বললাম যে আপনি এই কোরআন পড়ে অর্থটা বুঝেন জাস্ট প্রথমে এইভাবে স্টার্ট করলাম ওজন ভাই আমি আরবি জানি না আচ্ছা তাহলে কোরআন কোরআনের অর্থও জানেন না নিশ্চয়ই বললাম হ্যাঁ কোরআনের অর্থও জানি না তখন আমি জিজ্ঞেস করলাম আপনার সম্পর্কে কেউ কেউ আমাকে বলছে আপনাকে হাদিস মানে না বলছে হ্যাঁ আমি তো হাদিস মানি না একদম সরাসরি আমি হতবাক হয়ে গেলাম তারপরে বললাম যে কেন মানেন না বলছে হাদিস তো অথেন্টিক কিছু না হ্যাঁ এই সে আসলে হচ্ছে কি কারো পাল্লায় পড়েছিল আর কি বুঝছেন তো আমি বললাম যে আপনি আরবি জানেন না তাহলে হাদিস কোরআনের মধ্যে কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ এইটা আপনি বের করলেন কেমনে এরপর তাকে বললাম যে আপনি কয় নামাজ পড়েন বলছেন না আমি পাঁচ অত্তই পড়ি তারপর বললাম কিভাবে নামাজ পড়ে ইত্যাদি পরে হঠাৎ করে সে খেয়াল করল যে আমি তাকে আটকাবো বলেছেন আমি তিন অত্ত নামাজ পড়ি তারপরে তারপরে বলল যে আমি বললাম আপনি কি তাসাহুদ পড়েন তাসাহুদের কথা কি করান আছে হ্যাঁ বলল যে কখনো পড়ি কখনো পড়ি এই হল অবস্থা যাই হোক এরা তো মুশকিলে পড়বে যে কেউ দেখবেন যে আপনি যদি ইসলাম মেনে চলেন তাহলে ইসলামের যে ম্যাথডোলজি তার মধ্যে আসতে হবে এদিক ওদিক করবেন ছয়টা পাল্লায় পড়ে যাবেন এবং বিভ্রান্ত হবেন শেষ পর্যন্ত কোন উত্তর খুঁজে পাবেন না এজন্য আমরা বলছি যে দলিল পদ্ধতি হচ্ছে মহকামগুলো দিয়ে দলিল গ্রহণ করা মজমালকে মোবাইয়ান দ্বারা ব্যাখ্যা করা এবং আরো যে সমস্ত দলিলগুলো আছে এগুলোকে একসাথ করা দলিলগুলোকে বিচ্ছিন্নভাবে প্রয়োগ না করা একই মৌদুরের সমস্ত দলিল একসাথ করে সিদ্ধান্তে আসা তৃতীয় হচ্ছে يعملون بكل ما صحة من الأدلة الشرعية دون تفريق بين أحد وغيره ترى صحيح شب دلل رهن كوري شد تكر جرى إسلامي نيوم قلو مينة جولي ترى صحيح دلل رهن كوري كونه صحيح دلل كترى باطل كوري دائنا شكرا خبر متواطر هوك و تبا خبر احد هوك اك جنر بنونا هوك و تبا اونيك لوكر بنونا هوك متواطر احد استلاقوه شكرا আচ্ছা চতুর্থ নম্বর হচ্ছে তারা কোরআনকে দিয়ে কোরআন করে তাই না যেমন সুতরাং কোথাও এসছে মোতলাক কোথাও মোকাইয়াত তো এখানে মোকাইয়াতটা দিয়ে তারা তখন আমল করে এভাবে মানে কোরআনকে দিয়ে কোরআনের তাফসির তারা করে আবার কোরআনকে দিয়ে সুন্স মানে সুন্না দিয়ে কোরআনের তাফসিরও করে আসলে সুন্নাটা তো অধিকাংশ ক্ষেত্রে কোরআনেরই তাফসির কোরআনটা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয় এই জন্যই সূন্য হচ্ছে ওহির দ্বিতীয় প্রকার যেটা দিয়ে কোরআনকে বুঝা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে আর আরেকটাও হতে পারে কোরআন দিয়েও সুনার ব্যাখ্যা হতে পারে সুন্না হত রাসুল সাল্লাম কখনো কোনো একটা কিছু বলেছেন যেটা বুঝতে পারেনি মানুষ পরে তিনি ওহির জন্য অপেক্ষা করেছেন ওহিনাজ হল তার মানে সমাধান হল কোরআনের মাধ্যমে সুনার সমাধানটা হল তো এইভাবে এই এই মূলনীতিগুলো আমাদের মনে রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা কিন্তু সত্যিকারের যারা মুসলিম স্কলার তারা সাহাবাদের তফসিরকে সবচেয়ে গুরুত্ব দেয় প্রথম প্রজন্ম যারা রাসুল সাল্লা ছিলেন সাহাবারা কি বুঝেছিলেন ইম্পর্টেন্ট চোদ্দশো বছর পরে নতুন একটা কথা নিয়ে আসবেন যেটা সাহাবারা যা বুঝেছিলেন তার খিলাফ এটা হবে না এটা হবে না তাই না রাসুল সাল্লাহ সাল্লাম কি বুঝিয়েছিলেন এটা আপনি বুঝতে পারলেন সাহাবারা বুঝতে পারলেন না একজনও তাহলে এজন্য স্কলাররা এটা নিয়ম করে দিয়েছেন যে সাহাবারা এই আয়াতগুলো থেকে এই শব্দগুলো থেকে যেহেতু তারা আরবি ভাষাভাষী ছিলেন যেহেতু তারা রাসুলসাল্লাহ সাথে ছিলেন যেহেতু তারা ওই অবতরণটা অবলোকন করেছিলেন ফলে তারা কি বুঝেছিলেন এটা হবে এক নম্বর কিভাবে নষ্টাকে বুঝেছিলেন এবং রাসুলসাল্লাহামের বক্তব্য বুঝেছিলেন তার ফ্রেলটাকে কিভাবে তারা ব্যাখ্যা করেছিলেন এই সবগুলো গুরুত্বপূর্ণ এটা আমাদের মনে রাখতে হবে ছয় নম্বর হচ্ছে বা বালা গাহমিল যা কিছু পৌঁছেছে এবং যেই দলিল তারা অবহিত হয়েছেন জেনেছেন রসুল্লাহ সাল্লা থেকে তারা সেটা আমল করেছে এটা কি ঘটেছে যে সাহাবাদেরকে বলা হলো তোমরা এটা করো তারা করেননি বলছেন যে না সরি আমরা করতে পারব না মুসাল্লা অনুসারীদের মতো এটা কি করেছিলেন এটা আমাদের নবী সাল্লা সাল্লামের সাহাবাদের ক্ষেত্রে এটা ঘটেনি তাদের কাছে যে ওহি পৌঁছে যা তারা জেনেছেন সবটাকেই তারা আমলে পরিণত করেছেন আর যেটার জ্ঞান তাদের কাছে অস্পষ্ট ছিল অথবা যেটার কাইফিয়ারটা ফর্মেটটা তাদের কাছে অস্পষ্ট ছিল সেটা তারা গ্রহণ করেছেন কিন্তু आर बाकी कैफियत आल्लर का सपोर्ट कर दिए एक उदाहरण हम आल्लाज सम्पर् इस्तावा आलालस अल्लाह आरसर पर शब्द ना उठे बसे अधिष्ठित शब्दगुलोल कारण यह शब्दगुलफियत कैफियत निर्धारण अतएव एम भाई तर्जमा कर सठीक আবার কাইফিয়ারটা নির্ধারিত হয় না তাই আল্লাহ আরসুর উপর আছেন আল্লাহ আর এই অর্থটা সাহবারা নিজেরা কিন্তু এটাকে বর্ণনা করেননি ইমাম মালিক রাহমাহুল্লাহ এটার সুন্দর মূলনীতিগুলো দিয়ে দিয়েছেন কি মানে তারা যেহেতু আল্লাহ আরসুর উপর কেমনে থাকেন আবার সব জায়গায় মানে এরকম একটা আছে না এই ধরনের কনফিউশন তাদের ছিল না তারা এটাকে গ্রহণ করেছেন যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইনফরমেশন একটা এল তারপরে তারা এটার কাইফিয়তটাকে আল্লাহর সাপোর্ট করেছেন কারণ কাইফিয়তের ব্যাপারে আমাদের কোন হাত নেই আমরা নিজের ইচ্ছা মতো এটাকে ব্যাখ্যা করতে পারব না ইমাম মালিক রাহমা হ্যাঁ ইমাম মালিক রাহমাহুল্লা এটার সুন্দর একটা ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন মানে এই ব্যাপারে আমাদের কি করণীয় আল এসতেওয়া ও ম্যালু এস্তেওয়া একটা আরবি শব্দ এটা সবাই জানে ইস্তেওয়ার অর্থকে আরবি ভাষা और विभाषा सबाई जाने ओल्ड कई मैझुलर कैफियार जेहतु आल्ला तरसुल्ला सल्लम ओहिर ज्ञान जरार कथा ता वर्णना करें अतराबर कैफियार माजुल आल्लामान जीवन एट आल्ला एक गुरुपूर्ण सेफा अल्लाहर सेफातर से भाव मानते आल्ला दातर मानते हैं আল্লাহর কোন সেফাতকে যে অস্বীকার করবে আল্লাহর দাঁতকে অস্বীকার করলো অতএব সেটার কোন সুযোগ নেই কেমনে আল্লাহর শুরু করে এই ধরনের কনফিউশন সৃষ্টি করা সুয়াল করা এটা বেদাহ তাহলে এই নিয়মটা আমরা জানতে পারলাম যে যেটা তাদের কাছে অত ক্লিয়ার হতো না সেটার হাকিকতের উপরে তারা হাকি কীভাবে বিশ্বাস রাখতেন এবং বাকিটা কায়ফিয়া আল্লাহ সাপোর্ট করতেন আর এটা নিয়ে চুচারা কথাবার্তা এবং সুয়াল প্রশ্ন এগুলো কিছু করতেন না সাত হচ্ছেন ফুল না ইমানের ব্যাপারে তারা কোন তা আকফ অর্জন করতেন না কারণ ইমান ফুল রাখতে হবে আচ্ছা সাত নম্বর হচ্ছে ইয়তা আল আলফাব আকিদা আকিদার ক্ষেত্রে বেদায়াতি শব্দগুলো তারা পরিহার করতেন যেমন আপনি দেখবেন ফালসাফা এবং মানতেকের বইগুলোতে অনেকগুলো বিষয় আসছে যেমন জৌহার আর্দ জেসম তারপরে আল্লাহকে যেমন আকনুল ফা আল বলা হচ্ছে ওয়াজবুল অজুদ এগুলো কিন্তু আমাদের সালাফে সালিম কেউ কোন ইমাম ইউজ করেন নাই ইমাম আবু হানিফ রহম্লাও ইউজ করেন নাই পরবর্তী মানে আমরা অনেকে গা সমস্ত ব্যাপারে যে ইমামকে আমরা আপনারা মানি সেই ইমাম এই সমস্ত ক্ষেত্রে তার মাওকেফটা কি मनहजुल इस्तेदल भेजते हैं मन आज की जिसमें भूल विभ्रांत मध्य डूबे से बेचे आठ नम्बर दिन झगड़ा झाटी रेशारेशी हानाहानी एगुल करतिया दिन बेपारे तर्कर व्यवस्था करतर पंथा पजिटी पन्था आज की जो करल একদল আরেক দলকে হারানো লাগি চুপ করায় দেওয়া তারপরে জেতা জেতার ঘোষণা দেওয়া মানে এই ধরনের মেরা কিন্তু কখনো ছিল না আর আল্লাহ বলে হচ্ছে আর উদ্দাইনাল আকল সালিম অল ফেতরা ওবাইনাল নসুসার আই ওবাইনাল হাতে কাতারিয়া ওবাইনাল কাদরি ওয়ার আই যেমন ধরেন আমাদের মধ্যে অনেকেই আকল সালিম এবং নুসুসের মধ্যে একটা পার্থক্য করে ফেলেছে যেমন তার মধ্যে আছে আজকেও আকলানি নামে একটা গ্রুপ আছে যারা কোরআনের নুসুসের বিপরীতে আকলকে দাঁড় করিয়েছে এবং এই আকল বা হিউম্যান ইন্টেলেক্ট বলা হয় মানব বুদ্ধি এই বুদ্ধি দিয়ে তারা কোরআনের অনেক বক্তব্যকে তারা অস্বীকার করছে কোরআনের যে ব্যাখ্যাটা সালিহিম দিয়েছিলেন সে ব্যাখ্যাগুলোকে তারা ইনকার করছে প্রত্যাখ্যান করছে আকল দিয়ে তাহলে তারা আবিষ্কার করেছে যে মানুষের আকল এবং কোরআনের অনেক বক্তব্য সাথে একটা কন্ট্রাডিকশন আছে বা বিরোধ আছে কিন্তু সত্যিকারের যারা মুসলিম এবং স্কলার তারা বলে যে আলাকু সালিম মানুষের নিরপেক্ষ যে বুদ্ধিমত্তা তার সাথে কোরআন এবং শেরিয়ার সুননার সহি নুসুজগুলোর কোন মতবিরোধ মত পার্থক্য নেই তারপরে যেমন আরেক দল বলেছে হাকিকত এবং শরিয়াতের মধ্যে পার্থক্য শরিয়া ইটস সেল্ফ ইস হাকিক দিয়েছেন শরিয়াই হচ্ছে একমাত্র দিন ইন দিন ইসলাম ওটাই হচ্ছে শরিয়া অতএ হাকীকতই শরিয়া শরিয়াটাই হাকিকা হাকিকাত নামে আরেকটা জিনিসকে এক্সপ্লোর করে আবিষ্কার করে সেরিয়া থেকে বিচ্ছিন্ন করা এটা প্রথম যুগে হয়নি দ্বিতীয় যুগে হয়নি তৃতীয় যুগে হয়নি মহাদাসিনের যুগে হয়নি ফোকাহাদের যুগেও হয়নি অথব সেটা আজও হতে পারে না আর যদি হয় সেটা ভুল এভাবে আরো ধরনের মানে যত ধরনের কন্ট্রাডিকশন কদর এবং সরল মধ্যে সেটাও তারা আসলে সেটাও ঠিক নয় যাই হোক দশ নম্বর হচ্ছে এবং সর্বশেষ মূলনীতি আরো দুটো মূলনীতি আছে ফিল আমরা তো গাইবে বিশ্বাস করি তাই না এই বিষয়গুলোর মধ্যে কোন না। নস কোরআন এবং সুন্নার মধ্যে ঠিক যেভাবে যে বক্তব্য আসে সেটাকে অবিকল সেই বক্তব্য বিশ্বাস করা এটা জরুরি তাবিল করবেন কিসের ভিত্তিতে আপনি তাবিল করবেন কিসের ভিত্তিতে যেমন গাইবিয়াতের একটা বিষয় হচ্ছে যেটা বোখারের হাদিস আল্লাহ তালা শেষ রাতে নিকটবর্তী আসমানে নেমে এটা বিষয় না এটা কেউ দেখেছেন নাকি গাইবে বিষয় এই বিষয়ে আপনি তাবিল করবেন আল্লাহ নেমে আসেন নাকি আল্লাহর রহমত নেমে আসে যখন বলবেন আল্লাহর রহমত নেমে আসে এটা হচ্ছে তাবিল আপনি কারণ আপনি আপনি এখন কনফিউজ আল্লাহ নেমে আসেন আল্লাহ না আরো শুরু করে আছেন আবার নেমে আসেন কেমনে কিভাবে এটা তো যুক্তিতে আসে না মানে এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন আপনি কি করলেন না আল্লাহ নেমে আসেন এটা সম্ভব নয় আপনি তখন এটাকে প্রত্যাখ্যান করলেন কোন ব্যাখ্যার মাধ্যমে তাবিলের মাধ্যমে যে না আল্লাহ নয় আল্লাহর রহমত নেমে আসে আল্লাহর রহমত নেমে আসে এই কথা বলার মাধ্যমে আপনি প্রকৃত অর্থটাকে অস্বীকার করলেন তাতিল করলেন এটাকে বলা হয় তাতিল এটা করা যাবে না এটা ইসলামের এই যে যত স্কলারদের কথা আমরা বললাম সাহাবায় কেরাম সহ কেউ এটাকে করেনি ধরনের ক্ষেত্রে যেমন আল্লাহ হাসন হাদিসের মধ্যে এসছে আল্লাহ হাসেন আর কোরআনের মধ্যে আর সেরা দিয়ে আল্লাহ হন আল্লাহ সন্তুষ্ট হন এটা আকিদার মূল বিষয় আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ সেফা না আল্লাহ সেফা ফেয়ালিয়া ফেয়ালিয়া মাজিলা বলে সন্তুষ্ট হওয়ার জন্য তো একটা কলব দরকার তা আল্লাহ তো কলব আছে বলে আমরা জানি না অর্থ সন্তুষ্ট হওয়া এটা অন্য অর্থ অর্থাৎ আল্লাহ পুরস্কার দিবেন। এভাবে তারা তাভিল করে এটা করা যাবে না অতএব আল্লাহ সম্পর্কে আকিদাতে আকিদার যতগুলো বিষয় আছে সেটাকে তার হাকে অর্থে তাভিল করা ছাড়াই বিশ্বাস করতে হবে ইস্তে লামের ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে এগারো নম্বর হল ইনউনা ইউনা বিল ইসনাদে ওয়াজ ও আদায় সুনার ক্ষেত্রে এটা তারা সনদ মতন এবং যারা রুয়াত তাদের ফেকা এবং তাদের আদালতের ব্যাপারে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে তার মানে হচ্ছে যেমন সুন্নার অথেন্টিক হওয়াটা খুব গুরুত্বপূর্ণ অথেন্টিক না হলে সে সুন্না দ্বারা দলের গ্রহণ করা যাবে কিনা সেটা খুব সংক্ষেপে আমি আলোচনা করবো যদি সময় থাকে ইনশাল্লাহ কিন্তু এখানে সনদটা খুব ইম্পর্টেন্ট সনদটা খুব ইম্পর্টেন্ট তারপরে আহ্বাল আহাত আদেলটা খুব ইম্পর্টেন্ট আমাদের মহাদেশদের একটা বলা যাবে না হাদিস তো হাদিস আবার দইফ হয় কি করে দুর্বল হয় কি করে হাদিসের দুর্বলতা রসুল উল্লাহ সাল্লা সাল্লামের শক্তি আর দুর্বলতার উপর নির্ভর করে নয় এটা হচ্ছে সনদের মধ্যে শক্তিশালী রাউই যিনি ফেকা যিনি আদল আদল তার উপর নির্ভর করে অথবা তিনি যদি দায় ফন খাফা অথবা উত্তুহ নাবিল কেদিব ইত্যাদি এই ধরনের কারণে হাদিসের দ্বারা যাটা কখনো উপরে উঠে কখনো নিচে চলে যায় কখনো একদম অগ্রহণযোগ্য হয় এবং কখনো সেটা জাল হাদিস হিসাবে বিবেচিত হয় এ বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এর পাশাপাশি অল্প কয়েকটা শুধু বলব সবটা আজকে হয়তো বলার সময় হবে না যে তাহলে যারা অথেন্টিক সন্ন্যার পথ বা দিনের পথ যারা অনুসরণ করেননি যারা তাদের হাহিসাতে নফসানি বা প্রবৃত্তির পথ যারা অনুসরণ করেছেন যারা বেদায়াতের পথে চলেছেন যারা শয়তানের ধোকায় প্রতারিত হয়েছেন এই সমস্ত লোকদেরও কিছু ম্যাথাডলজি আছে যারা এই ম্যাথডলজিগুলো যেটা আমরা বর্ণনা করলাম সেটাকে বাদ দিয়ে নিজেরা কিছু মেথড তৈরি করেছেন সে ম্যাথডগুলো আসলে আহলুল হাকের ম্যাথড না সেটা হচ্ছে আহলুল আহ আহ বেদা যারা বেদাতি এবং প্রবৃত্তির অনুসরণের পথে চলেছেন তাদের মেথড আমরা শিরকুম কিছু আলোচনা করি যাতে সেগুলো থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি এক নম্বর হচ্ছে وما لا أصل له وبالأحاديث الموضوع والآتار المكذوبة وآراء الرجال في الدين وما يسمونه الكشف والدوق والأحلام والمنام تهولي اي, اي, أي سن اللقرة جارة بحل پوته آتھ تارا شرية الدلل المدد دلل کے شما بده قريني إر بائره انك كيشو تارا دلل هشابه قراند قوله ارمدده اكتو حتى عقليات عقليات المدد آتھ تارا جا دھارونا قره تارا جا پروبرت تي যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী তারা সেটাকে দলিল হিসেবে চালিয়েছে তাদের কাছে বিভিন্ন জাতির ফালসাফা যেমন গ্রীক দর্শন রোম দর্শন ভারতীয় দর্শন এগুলো তাদের কাছে দলিল এছাড়াও তারা বিভিন্ন হেকায়াত কিচ্ছা কাহিনী এবং বিভিন্ন মানে বক্তব্য যেগুলোকে হাদিস হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে আল্লাহ হাদিথ আল মহদুরা জাল হাদিস এগুলো দ্বারা তারা দলিল গ্রহণ করেছে এবং কখনো কখনো তারা কোন কোন হিসাবে গ্রহণ করেছে চাই সে ধর্মীয় ব্যক্তিত্ব হোক অথবা ধর্মীয় ব্যক্তিত্ব ছাড়া সাধারণ ব্যক্তিত্ব হোক এদের তারা দলিল হিসাবে গ্রহণ করেছে তারা কখনো কাশ কখনো স্বপ্নকে দলিল হিসাবে গ্রহণ করে থাকে এবং সেটাকে শরীয়তের দলিল হিসাবে তারা চালিয়ে দেয় যেমন তাদের অনেকে হয়তো বলতে পারে স্বপ্ন যোগে দুরুদ স্বপ্নযোগে দুরুদের ফজিলত এরকম একটা আর্টিকেল আছে আমার কাছে এরকম আরো অনেক কিছু দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তির সাথে রিলেটেড অনেক শরীয়তের গুরুত্বপূর্ণ আকিদার বিষয়গুলো তারা তৈরি করে কবরওয়ালার কাছে দোয়া চাওয়া যাবে কিনা মাজারের সাথে রিলেটেড অনেক কর্মকাণ্ড ইত্যাদি এ সমস্ত ব্যাপারে তারা দলিল গ্রহণ করে সেগুলোর সত্যিকারের শরীর কোন দলিল নাই আচ্ছা দুই নম্বর হচ্ছে তারা শরীয়তের মূল নীতিগুলো কিন্তু অনুসরণ করে না এক্ষেত্রে তারা খেলাফ করে তারা তাদের ব্যাপারে যেমন কোরআন বলেছে ফ্যাত হামিনের মধ্যে যে তারা মোতেসাবে আয়গুলো নিয়ে না চাড়া করে এবং সেখানে ইচ্ছামত ব্যাখ্যা তারা দেয় তারা এক দলিল দিয়ে আরেক দলিলকে বাদ দিয়ে দেয় এক দলিলকে আরেক দলিলের মুখোমুখি দাঁড় করায়সুল আহ আহিম তাদের নিজেদের জন্য এমন কিছু মূলনীতি তারা তৈরি করে আবিষ্কার করে যেটা দ্বারা তারা তাদের বেদ আতগুলোর পক্ষে দলিল পেশ করে এখানেও গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন একটা বেদাৎ সুন্না যার কোন দলিল নেই তাই না ইবাদত যেগুলো কোন দলিল নেই সেটা হচ্ছে বেদাত তাদেরকে যখন বলা হয় যে এটা তো বেদা তখন তারা বলে বেদাত দলিল দেখান এটা যে বেদা আত দলিল দেখান যদি আপনি দলিল দেখাতে না পারেন যে এটা বেদা তাহলে এটা আর বেদাত হবে না কিন্তু এই দলিলটা কি সঠিক দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ইচ্ছামত একটা কথা আসলে এটা যে ইবাদত তারই দলিল দেখাতে হবে যেই ইবাদতের কোনো দলিল না এটা মূল্যীতি মনে রাখবেন যেই ইবাদতের কোন দলিল নাই সেটা হল স্পষ্ট সারা সার তারা শরীয়তের নসগুলোকে অর্থাৎ কোরআন সন্ন্যার বক্তব্যগুলোকে ইচ্ছামতো ব্যাখ্যা করে ব্যাখ্যা করে নতুন নতুন জিনিস বের করে যেমন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর নূরের তৈরি কিনা এই ব্যাপারে প্রশ্ন করেছিলেন কিন্তু আল্লাহকে বলেছে এখানে বিশ্লেষণ করছি যে তাহলে তো কিতাবের ব্যাপার কিতাবের কি কোন ফিজিক্যাল বিশ্লেষণ এখানে আসবে কি বলবেন তাহলে এখানে আসলে ফিজিক্যাল বিশ্লেষণ আসেনি ফিজিক্যাল বিশ্লেষণের অনেকগুলো আয়াত আছে আল্লাহ তাল্লাহ বলছেন তারপরে মানে মানব সৃষ্টির মূল উপাদান নিয়ে অন্তত পনেরো বিশটা আয়াত আল্লাহ আলোচনা করেছেন তাকে স্পষ্ট যারা আসলে হেদায়তের পথে চলবেন আপনি দেখবেন প্রত্যেকের কথা সে মেথোডলজিতে পার্থক্য হলেই তখন প্রবলেম দেখা যায় তখন মনে হয় যেন আমাদের মধ্যে এত একলাফ এই জন্য আমাদের আসলে মূলে আগে ঠিক করতে হবে আমাদের আপনাদের সবার মধ্যে ठीक करते कौन मूल नीत आलो के अग्रसर हब अथवाद तफसिरा साहब्लाहबा तफसि ग्रहण करना आल्ला सिफातर ब्यापारे अन्य गुरुत्पूर्ण ब्यापारे इसलमर गुरुत्वपूर्ण टर्मगोर ब्यापारे साहबा पद्युत हुए परवर्तीश हिजीश हिजिर आज के नतून नतुन टर्म आविष्कार कर प्रब्लेम हो गए के दिली ইস্তলা হিসেবে গ্রহণ করছি অথচ আমরা প্রথম তিনশো বছরের মধ্যে এগুলোর কোন অস্তিত্ব পাই না এটা মনে রাখবেন এখন আজকে যা কিছু দিনের নামে চালানো হচ্ছে আপনি এটাকে পাঠিয়ে দেবেন সে প্রথম প্রজন্মের মধ্যে কম্পেয়ার করবেন দেখবেন তার সাথে মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে গ্রহণ করবেন মিল না থাকলে সেটা গ্রহণ করা যাবে না ইয়া হুদু নফিমা নাহাল্লাহ মিন্নর ও সেফাতম আয়াদ এই সমস্ত বেদায়তের পক্ষের লোকেরা তারা তকভীরের নসগুলো নিয়ে নাড়াচাড়া করে আল্লাহ সেফাত নিয়ে করে এবং সেখানে তারা ইচ্ছা মতো ব্যাখ্যা করে তাহিল করে আল আকিদা তারা বেদাই শব্দগুলো যেগুলো বলছিলাম যে সত্যিকারের স্কলাররা মানে না এগুলো তারা গ্রহণ করে এবং তারা দিনের ক্ষেত্রে খুসুমাত মেরা জেদাল এ সমস্ত ব্যাপারে তারা খুবই আগ্রহী তাদের কাছে আকল এবং শেরিয়াতের দলিলের মধ্যে আরু তারা আবিষ্কার করে এবং সেটা আছে বলে তারা বিশ্বাস করে সময় তো শেষ আমার মনে হয় আজকে এখানেই আমি শেষ করে দিই কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু আছে আমি শুধু যেহেতু ইস্তেদলাল সুন্নার ক্ষেত্রে বলা হচ্ছে সর্বক্ষেত্রে দুটো জিনিস শুধু মনে রাখবেন এর উপর আলোচনা করার জন্য আসলে অথেন্টিক আলোচনা করার জন্য আরো অনেক সময় প্রয়োজন যেহেতু সেটা নেই আমি দুটো পয়েন্ট বলে শেষ করব সুননা দ্বারা যারা দলিল গ্রহণ করবেন তারা দুটো শর্ত করবেন এক সেখান দলিল সুনার যে দলিলটা আপনি সেটা হাদিসা পাউলি হোক ট্র্যালি হোক বা তাকি হোক সেটা সহিহি লেগারিহী হাসান লেদাইতিহী হাসান লেগারি এটা হচ্ছে আকসামুস সাহেব এর বাইরে আর কোনো দলিল গ্রহণযোগ্য নয় দরিফ হাদিসের ক্ষেত্রে তার দুর্বলতা কেটে যেতে হবে দুর্বলতা কাটানোর অনেকগুলো পদ্ধতি কেরাম বর্ণনা করেছেন दिज दुरबलता कटे जो हसान ले गई रिहिज दरजाय उपनीत है तक ही दलिल हिसाब से ग्रहणजोग्य ग्रहणजोग्य क्या दईफ हरिज दिए फजायदुलर क्षेत्र मान दई हरिज के ग्रहण करते असुविधा नहीं कथा के भे भावते প্রথম কথা হচ্ছে আমি দেখেছি কিছুদিন আগে বেশ কিছু বই পড়লাম সেখানে দেখলাম যে দয়িফ হাদিস বলতে আগের যুগের অনেক আলেম হাসান হাদিস বোঝাতেন যেহেতু এটা পুরা নয় সহি এই জন্য তারা দয়িফ বলে মানে এটাকে উল্লেখ করতেন কিন্তু সেটা দয়ফ মানে ওই দয়ফ নয় যেটা তারা দলিল গ্রহণ করা যাবে না যেটা কোন না কোনো দিক থেকে আরো বিভিন্ন শাহেদ এতেবার বা রেওয়ায়তের কারণে সেটা হয়তো হাসানের দরজায় উপনীত হয়েছে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে মানে এটা ফাদাইল আমালের ক্ষেত্রে এই ব্যাপারটা আমাদের কাছে বিশদ ব্যাখ্যা করা হয়নি ফাদায়েল আমালের ক্ষেত্রে কি বিষয় ওটা কি ইবাদত না ফাদাইল আল আমাল যে দুই রেখাত অমুক টাইমে পড়লে এই বিশাল সব হবে হাদিস্টা দ আইফ কিন্তু এটা ফজুলত আমল যেহেতু ফরজ নাওয়া যেভ না এই করা যাবে এই যে বলা হচ্ছে ওটা কি ইবাদত না ইবাদত কোনো ক্ষেত্রে ওটা সহবের বর্ণনাও আসে যে এই কাজ করলে এত বিশাল সবাব সবাবের সংবাদটা এটাকে সংবাদ না তাহলে এই বাদাতাতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে সকল নির্ভর সহি দলিলের বাইরে কোনো দলিল গ্রহণ করা যাবে না আর যদি জান্নাত সম্পর্কে কোনো ফাজাইলের হাদিস বলেন জাহান্নাম সম্পর্কে কোনো ফাজাইলের কবর সম্পর্কে ফাজাইলের হাদিস বলেন তাহলে সেটা আমাদেরকে অবশ্যই অথেন্টিক দলিল উপর নির্ভর করতে হবে দলিল মানে দুর্বল দলিল উপর হবে না শেষ পয়েন্ট বলে শেষ করছি যেটা বলছি যে দ্বিতীয় শর্ত সেটা হচ্ছে শুদ্ধ হতে হবে আর দুই নম্বর হল সেহাতুল এসতেদলাল এক্ষেত্রে আমাদের মধ্যে বিশাল একটা বিপর্যয় ঘটে গেছে এক জায়গার দলিল আরেক জায়গায় আমরা পেশ করি আর মানুষ সাধারণ মানুষ মনে করে ওরি বুখারির দলিল কিন্তু বোখারে ইস্তেদ লাল যা না? বলেছে এক কথা আর আপনি দলিল দিচ্ছেন আরেকটার একটার উপরে মানুষকে তো শুনাইলে আপনি যদি দশটা দলিল শুনায় দেন একদম ভিন্ন ভিন্ন মাউদলের উপরে দলিল দিচ্ছেন তম বিষয়ের উপরে সাধারণ মানুষ মনে করবে এতগুলো ও ওরা কে অর্থ জানে আর অত বুঝি অত গবেষণা করে দশটা দলিল দেওয়ার পরে মানুষ ওরে আল্লাহ রে এত বড় দলিল এতগুলো দলিল তখনকার মনে করবে যাক আমরা নিশ্চিন্ত কিন্তু আপনি দলিল দিলে আপনি ইস্তেদলাল সহি হল না এই কাণ্ডটি অনেক জায়গায় ঘটে অতবা আমাদের সাবধান থাকতে হবে সম্মানিত ভাইরা যদি সত্যি আমরা আল্লাহকে ভালোবাসি সত্যি আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসি সত্যি আল্লাহর কালামুল্লাহ সুন্নতে রসুল এবং দিনকে আমরা ভালোবাসি তাহলে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে এই সাহি কায়েদাহ এবং দবাবতের উপর আসতে হবে সাহি এস্তদ্দলালের উপর আসতে হবে আমার বিশ্বাস যে পৃথিবীর কোনো স্বার্থে আমরা দিন নিয়ে এভাবে করি না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের আমনগুলোকে কোবল করুন আমাদেরকে হকের উপর প্রতিষ্ঠিত করুন এবং হকের পথে চলার তৌফিক দান করুন শেষ নিঃশ্বাস পর্যন্ত হকের উপর থাকার তৌফিক দান করুন এই বক্তব্য রেখে আপনাদের সবার মঙ্গল কামনা শেষ করছি খুব চমৎকার আলোচনা আমরা শুনছিলাম আরো লম্বা সময় শুনতে পারলে আমাদের ভালো হতো বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন আমরা এখন এই বিষয়ের উপর ইনশাল্লাহ মুদাখালা মোশারাকা এবং প্রশ্ন খুব অল্প সময়ের মধ্যে যাদের আছে হাত উঠে একটু ইশারা করে আমরা নিবশাল যিনি প্রথম যে দাঁড়িয়েছিলেন আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হল প্রাথমিক দলিল যেটাকে প্রাইমারি দলিল বলা হয় সেটা হচ্ছে দুটা কোরআন এবং আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি দলিল সেগুলো অনেকগুলো সেকেন্ডারি দলিল হচ্ছে যে সমস্ত দলিলের ব্যাপারে কোরআন এবং সুন্না কথা বলেছে এর মধ্যে আছে এজমা আল কিয়াসিয়াস এর মধ্যে আছে যেমন আল মাসলাহাল মোরসালাহ এর মধ্যে আছে আল এস্ত সাহাব এছাড়া আরো কিছু ইখতলাফি দলিল আছে যে সেগুলো আসলে মোস্তাকল দলিল না যেমন কাউলু সাহাবি যেমন শার ওমান কাবলানা উসুল এফেকের মধ্যে যেগুলো এসেছে ইজমার শরীয়তের অত্যন্ত শক্তিশালী দলিল যখন এজমারটা সাব্যস্ত হবে ইজমারটা যদি সাব্যস্ত হয় তাহলে সেটা শরীয়তের শক্তিশালী দলিল এবং কেয়াস যদি সাহি হয় অর্থাৎ কেয়াসের যে সুরুতগুলো আছে এবং যে দওয়াবেদগুলো আছে এই দবাবেদ যেটা কোরআন এবং সুনায় দেওয়া আছে সেই শর্তগুলো এবং দবাবিদগুলো পূরণ হলে ক্রিয়াসরিয়াতের অত্যন্ত শক্তিশালী দলিল যেটা অনুযায়ী আমল করাটা আমাদের জন্য আমাদের থেকে গঠিত হয়নি এবং আল্লাহ নবীও তাহলে আমরা সেগুলোর উপরেই হিমায় এই মতবাদ কখন থেকে শুরু হল আল্লাহ সব বিরাজমান তাদের থেকে শুরু হল এবং এখন যারা এই মতবাদে বিশ্বাসী তাদেরকে আমরা কি বলতে পারি মদা জামিয়া বা যে কোনো কারণ কি নামে অবহিত হল ধন্যবাদ সম্পর্কে আপনি প্রশ্নে যে কথাটা বলেছেন যে এটা সাহাবারা তারা কোনো অর্থ করেন করেননি অথবা তাদের কাছ থেকে কিছু আসেনি এটা সর্বাংশে শুদ্ধ নয় আসলে কোরআনের যে বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট নস সেগুলোর অর্থ পৃথক পৃথকভাবে আসা জরুরি নয় বরং যেগুলো নস সেটা ইস্তফ দলিল সাহবায়কেরাম প্রশ্ন করতেন যেগুলো ব্যাপারে তাদের বুঝতে অসুবিধা হতো যেগুলোর ব্যাপারে বুঝতে অসুবিধা হয়নি যেহেতু তারা আরো ছিলেন বিশেষ করে আল্লাহ সেফাতের বিষয়টা কোনো মানে আসে কোন অসুবিধা এই ধরনের কথা বলেননি এটার দ্বারা প্রমাণিত হয় যে ইস্তা আল আল আর্শের অর্থ সেটার উপর তারা ইমান এনেছেন এটা হচ্ছে প্রথম কথা বরং চার ইমাম থেকে আরম্ভ করে সাহাবাইকে আমরা সবাই তাদের কাছ থেকে যতগুলো নসুস এসেছে সেফাতের ক্ষেত্রে তাদের মূল নীতিটা আমাদের কাছে ক্লিয়ার সেটা হচ্ছে কি এগুলোকে তাহবে না করা যেটা আমি বলেছি মূল অর্থ থেকে অন্য অর্থে নিয়ে না যাওয়া হাকিকত এর অর্থে প্রয়োগ করা এবং মাজাজের অর্থে ব্যবহার না করা যেটা পরবর্তীতে হয়েছে যে এই আল্লাহ সেফাতগুলোকে অবধগম্য বা তাদের কাছে একটু কঠিন মনে হয়েছে যখন তারা গবেষণা করা শুরু করল যেটাতে তাদের আসলে অ্যাক্সেস না থাকারই কথা তখন তারা এর সলিউশনটা পেল কি যে এটার হাকিকত্ব সম্ভব না তাহলে এটা কি মাজাজ এটা হল মাজাজ আল্লাহ সিফাতগুলোকে মাজাজ এই অর্থ করার কোন দৃষ্টান্ত প্রথম তিন করুণের মধ্যে নাই প্রথম তিন করুণের পরেই যেটা আপনি বলেছেন যে তাহলে কখন থেকে টুইস্টিং বা তাভিল চালু হল এটা যখন থেকে মনে তেজিলি উদ্ভব হল এটা তিনশো বছর অতিক্রান্ত হওয়ার আগেই মহতাজ উদ্ভব হল এবং সেখান থেকেই তারা যেমন জাহমিয়া এদেরকে বলা হয় আল জাহামিয়া আল এরা সব আল্লাফাতের হাকিৎকে তারা বাতিল করল অত এটা চার ইমামের কেউ এবং তাদের ফলোয়াররা কিন্তু করেননি সিফাতকে বাতিল করেছেন আসলে ময়তাজলিরা মহতাজিরা এবং পরবর্তীতে আরো কিছু বিভ্রান্ত লোকেরা আলম জি ধন্যবাদ উলুল আমর কারা উলুল আমর হচ্ছে উমারা উল মুসলিম ওয়া উলামা উহুম মুসলমানদের যারা শাসনকর্তা এবং যারা মুসলমানদের আলেম খেলাফত প্রতিষ্ঠা কালে মুসলমানদের শাসন কর্তারা এর মধ্যে গণ্য আর যদি খেলাফত প্রতিষ্ঠিত না থাকে তাহলে আলেমরাই হচ্ছে সেই স্থান দখল করবেন আচ্ছা তাদের অনুসরণ করতে বলা হয়েছে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ এবং রাসুলের নিরঙ্কুশ আনুগত্যের কথা বলা হয়েছে যেহেতু রাসুলের আনুগত্যটাই আল্লাহ তার আনুগত্য বলে অন্য আয়তে ঘোষণা করেছেন কিন্তু উলুল আমর ওয়া উলিল আমরেকুম এখানে কিন্তু আর নিরঙ্কুশ আনুগত্যের কথা বলা হয়নি এর দ্বারা বোঝা যায় শুধু উলুল আমর নয় যে কোনো আলেম যে কোনো ব্যক্তির আনুগত্য করতে অসুবিধা নাই কিন্তু শর্ত হচ্ছে তাদেরকে যথার্থভাবে কোরআন সুনার পথে থাকতে হবে যদি প্রমাণিত হয় কোনো আলেম অথবা ইভেন কোন হাকিমের শরিয়ত থেকে ভুল পথে তারা আছেন তাহলে সেটা মানা যাবে না আমরা দেখেছি যখন খালিফা মা নিয়ে কথা বললেন কিংবা আহমদ ইবনে হাম্বলের কথা আপনারা জানেন তিনি কোন দিন সেটা মানেন নাই ইমাম আহমেদ ইবনে হাম্বলের কাছে একজন ওই যে আবু জাফওয়ার আল আম্বারি চলে আসলেন সুবহান তাকে তার ইমানটাকে আরো বুলন করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য যে দেখো দেখো আহমদ তুমি যদি আজকে খলিফার কথা তার কাছে পদানত হওয়ার কথা মেয়ে না তাহলে মনে রাখবা তোমাকে কিন্তু কেউ বাঁচিয়ে রাখতে পারবে না তুমি মারা যাবাই আর তোমার সাথে বিভ্রান্ত হবে লক্ষ লক্ষ মানুষ অতএব তুমি মনে রাখো যে আজকে যদি তুমি খলিফা তোমাকে শাস্তিও দেয় তবু তাতে কোনো অসুবিধা নেই তোমাকে সত্যের উপরেই থাকতে হবে ইমাম আহমদ বললেন তুমি আবার বলো উনি আবার বললেন ইমাম আহমদ কাঁদতে শুরু করলেন বললেন আবার বলো মানে ইমাম আহমদের মতো একজন লোক তারও আসলে ইমানে বৃদ্ধির প্রয়োজন বুঝছেন সেই তিনি তিনি এটা নিয়ে আসলে শক্তি নিচ্ছিলেন এমন একটা শক্তি যে খলিফার কাছে একটা অসত্য কথা প্রতিষ্ঠিত করার জন্য তিনি পরাজাবরণ করবেন না তাহলে ওলামাদের এবং উমারাদের তাদের আনুগত্য হতে পারে আজকেও হতে পারে কিন্তু এ আনুগত্য হবে এতেবা এবং এ এর্তেবা হবে এ তাত কিন্তু সেটা হবে কোরআন সুন্নার পথে যতক্ষণ তারা থাকবেন ता को जगह भूल कर हाएज अवस्था तेलावत करार विषय नहीं आसले विभिन्न रकम वक्तव्य आवस्था আমার যেটা মানে সবকিছু আলোচনা করার পরে আমার যেটা মতামত এটার সাথে হয়তো অন্য যে কেউ মতপোষণ করতে পারেন তাদের যদি কোনো প্রয়োজন না হয় তাহলে তারা শুধু দোয়া ছাড়া অন্য তেলাওয়াত বন্ধ রাখবেন তারা দোয়া কোরআনার দোয়াগুলো পড়তে পারেন এটা সর্বসম্মতি ক্রমে হাদিসের দোয়াগুলো তো পড়তেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কোরআন তেলাওয়াতটা তারা বন্ধ রাখবেন অবশ্য যদি তারা ছাত্রী হন যেমন তাহফিজের ছাত্রী হন অথবা শিক্ষিকা হন তাহলে তারা সে অবস্থায় পড়বেন প্রয়োজন অনুযায়ী এই ব্যাপারে তাদের জন্য একটা রোকসাত আছে এবং সেটা যদি তারা যেমন এখন ডিজিটাল আছে মুসহাফ না যেটা ডিজিটাল ট্যাব থেকে পড়তে পারেন সেটা বেটার কারণ তাদের এই অবস্থায় কোরআন স্পর্শ করা বা পড়া এ দুটোর ব্যাপারে জমহুর উল আমাদের বক্তব্য হচ্ছে না পড়া যদিও আজকাল আমাদের আলেমদের মধ্যে বা মোহাক্কে কিছু আলেমদের মধ্যেও তারা মত প্রকাশ করেছেন যে অজু ছাড়া কোরআন ধরে পড়তে পারবে হায়দ অবস্থায় পড়তে পারবে ফ্রিকুয়েন্টলি এরকম একটা মত আছে সে মতে প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি যে আসলে এহতিয়াত হলো না পড়া তেলাওয়াত না করা এবং স্পর্শ না করা শুধু জরুরত অবস্থায় পড়া আর দোয়াগুলো তারা পড়তে পারবে অল্লাহতে আলাদা একটা বিষয় রয়েছে একটি কাজ করে ফেলেছেন কারণ এটি তহারাতের সাথে আল্লাহর কালামের একটা সম্পর্ক রয়েছে যেটা আল্লাহ গুলাম কালাম বাকি জাহাজটি এই ক্ষেত্রে আলাদের ভিন্ন আলোচনা রয়েছে এবং যে বক্তব্যটি দপ্তর বলেছেন এটাই কোন সঠিক কথা সেটা হল এই যদি কোন প্রয়োজন না থাকে তিনি মানে তার হয়তো তা প্রয়োজন নেই অথবা ভুলে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে এই হাই অবস্থায় উত্তম হচ্ছে তিনি কোরআন সরাসরি না আমরা এই এক প্রশ্ন নিতে না আমাদের সামনে আরো দুটি শেশন আছে যারা প্রশ্ন করতে চায় দেখে রাখছি সামনে এবং পরিপূরক থাকে আলোচনা থেকে আমরা বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো দিক শিখেছি এর নির্যাস আমি যেটুকু বলতে চাই আমার আলোকে সেটা হচ্ছে কোরআন এবং হাদিস বুঝবো সলাফল উম্মার বুঝ অনুসারে নিজের বুঝ অনুসারে নয় বা উমুক মুখের বুঝ অনুসারে নয় প্রথম তিন যুগে কোরআন হাদিস তারা যেভাবে বুঝেছে এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সামনে উপস্থিত কোরআন হাদিজ যদি বুঝতেই হয় তাদের বুঝ অনুসারে এর বাহিরে গেলেই কিন্তু ফেরকা দলবন্দি মারামারি কাটাকাটি অনেক কিছু হয়ে যাবে ওনার আলোচনার নির্যাসের একটা দিক আমি বললাম আমরা সবাই আজকে এখানে সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কোরআন এবং হাদিস বুঝব সলাফ উম্মার বুঝ অনুসারে আজকের কারো বা আজকের আগের কারো বা ও মুক্তমুখীর বোঝ অনুসারে বুঝলেই কিন্তু পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে কোরআন এবং হাদিস বুঝবো সলাফি উম্মার বোঝ অনুসারে আজকে কোরআনের একটি আয়াত পড়ে ইংলিশ অনুবাদ দেখে বা বাংলা অনুবাদ দেখে আমি একরকম চিন্তা করতে পারি না কারণ এর আলোকে হাদিসের আরো অসংখ্য নস আছে কোরআনের আবার অন্য জায়গাতেও আয়াত আছে এই জন্য আমরা বুঝব সালফে উম্মার বোঝান এবং গুরুত্বপূর্ণ আলোচনা সর্বশেষ আলোচক হিসেবে আসবেন ড সাইফুল্লাহ যিনি মাহবুতুল ওহিতে দীর্ঘ জীবন কাটিয়েছেন তার জীবনের একটি বড় অংশ ওহিনাজের জায়গা থেকে জ্ঞান অর্জন করেছেন সেরিয়ার উপর সেরিয়া সাবজেক্টের উপর ইসলামিক লার উপর উনি ডক্টরেট অর্জন করেছেন মাহবুতুল ওহি থেকে এখন তিনি দেশে আছেন এবং দেশে খেদমত করছেন বাংলাদেশের এন টিভিতে প্রতিদিনই উনার আপনার প্রশ্নোত্তর এই পর্বে থাকেন শনিবার ছাড়া প্রতিদিনই এই পর্বটি থাকে আপনারা ওনাকে ডাইরেক্ট প্রশ্ন করে জানতে পারবেন এছাড়া উনি বগুড়ায় মাঝে মাঝে আসবেন বলে আজকে জানিয়েছেন মাঝে মাঝে আমরা ইনশাল্লাহ বগুড়ায় পাব এছাড়াও ফোন নাম্বারের মাধ্যমেও উনি অ্যান্সার করে থাকেন বাংলাদেশের অনেক বড় আলিম কি আসলে ফোন নাম্বারে পাওয়া যায় না কিন্তু আমি খুবই অভিভূত হয়েছি আমি আমার অনেক সময় অনেক বিষয়ে ওনার কাছে প্রশ্ন করে জেনে নিই আপনারাও আপনাদের বিষয়ে জানতে চাইলে উনি ফোন নাম্বারও মুক্ত রেখেছেন ভালো দিক যেটা যেটা প্রশংসা করতে হবে তো এখন আমাদের সামনে ড সৈফুল্লাহ আসবেন মামা সালাফ সাল ফোকাহা ইমিন ইতেবাঈ সুন্না সুন্নার অনুসরণে সালফগন এবং ফোকাহগণ কেমন ছিলেন এই বিষয়ের উপর আলোচনা করবেন সৈফুল্লাহ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 واشهد ان محمدا عبد الله ورسوله الذي بلغ الرساله وادى الامانه ونصح الامه وكشف باذن ربه الغمه وتركنا لا بيض ضلاله كان hariha لا يزيغ عنها الا هالك اما بعد فإن استقى الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشرر الامور محدثاتها وكل وكل بدعة دلالة وكل دلالة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا يقول عزم قائل فليحذر الذين يخالفون عن عمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم شمارتو أذكري অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক সেমিনারের আলোচক বিন্দু ঢাকা থেকে আগত মাসা একগুণ আমার সামনে উপস্থিত ওলামাইকার সম্মানিত উপস্থিতি সধিমণ্ডলী সকাল থেকে আরম্ভ করে আসলে অনেকগুলো বিষয় নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ইস্যু নিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে শূন্যার অনেকগুলো দিক তুলে ধরা হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আজকের আলোচনার মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে বলতে আমরা মানে সুননাথ যেটাকে বলা হয়ে থাকে শুক্রবার গেল লাইভ প্রোগ্রামে একজন আমাকে প্রশ্ন করতেছিল যে আর এর মধ্যে ব্যর্থক্য এই কনসেপ্টটি মূলত আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে সুননাথ যেটাকে বলা হচ্ছে ফেখর ইসলামের মধ্যে ফেখের মধ্যে এখানে আমাদের প্রতিদত শেখ দপ্তর মোহাম্মদ নজরুল এলাহী রয়েছেন তিনি রুসুল ফেখির উপর মদিনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী সর্বপ্রথম করেছেন সুতরাং এ বিষয়ের পর আপনারা বুঝতে পেরেছেন যখন মানহাজুর ইস্তাদ উপর আলোচনা করতেছিলেন অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা অত্যন্ত আইমি আলোচনা তো সুন্না এর সংজ্ঞা মূলত আপনি যখন দেখবেন সেওকানি এরশাদুল ফাহুলের মধ্যে অথবা মুক্তাশারুর আউদার মদিম তৌফি সহ সমস্ত উসুরিগণ এভাবে দিয়েছেন মাই ইউথা বুফা আই লুহু ওলা আকাবুত এটা হচ্ছে সূন্যার সংজ্ঞা এটা ওসুরিগণ এভাবে দিয়েছেন সুন্না হচ্ছে এটাকে সুন্না বলা হয়ে থাকে যেটাকে সুন্নত বলা হচ্ছে যেটাকে বলা হয় কিন্তু আমরা যে সূন্য আজকে আজকের এখানে আলোচনা করছি তিবা ও সুন্না এই সূন্যার সংজ্ঞা মূলত ওলা মা রাম স্পষ্ট করেছেন আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করা হয়েছে শুধু আমি সংজ্ঞাটি স্পষ্ট করতে চাই এই জন্য এখানে কিন্তু সূন্না পুরা দিনকে বুঝায় এটা সালবদের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে রহমতুল্লাহ লিখা এর ষোল পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে সুন্নায়ের যে মূল পরিচয় কি যে সুন্না নিয়ে আলোচনা হচ্ছে সেটি হল আলহি কানা আলহি রাহ واعتقادا وقولا وعملا Jadi ko likhit nita chan khub guruttopurno shanga eti ottoto guruttopurno bishoy abar bolchi al hadiyul ladhi kana alayhi rasul sallallahu alayhi wasallam wa ashabuhu ilman wa iqtadana wa qawlan wa amalan tati point e muroto sunnat ke nirdishto kore এখানে আমরা সাব্যস্ত হয়েছে যেটাকে ইমাম নবী রহমতুল্লাহ খুলাসার মধ্যে উল্লেখ করেছেন এবং সহি সনদ উল্লেখ করেছেন সেটি হচ্ছে তখন পর্যন্ত তোমাদের মধ্যে কোন ব্যক্তি মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না আমি যা নিয়ে এসেছি যে তখন পর্যন্ত তার প্রবৃত্তি তার অনুসারী না হবে আমার নির্দেশনার অনুসারী না হলে সে ব্যক্তি সত্যিকার ইমানদার হতে পারবে না এখানে মূলত সুরসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেটাকে বোঝানো হচ্ছে সেটাই হচ্ছে প্রকৃত সূন্যাস সুননার এই পরিচয় আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এরপর একটি পয়েন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দৃষ্টি আকর্ষণ করা দরকার সেটি হচ্ছে এই আমাদের মাঝে যেটি সদীরাত দত্ত বলেছেন এখন একজন লোক বেরিয়ে আসছেন যারা সুন্নাতকে বিভিন্ন ধরনের এহতেমালা দিয়ে বিভিন্ন ধরনের সম্ভাবনা দিয়ে সুনতকে অস্বীকার করার জন্য যুক্তি বের করে আনছে অনেক যুক্তি থাকতে পারে কারণ আপনি যদি কোরআনকে অস্বীকার করতে চান তাহলে কোরআনকে অস্বীকার করার জন্য আপনি এক হাজার যুক্তি পাবেন ঠিক না। আজকে যারা নাস্তিক আজকে বড় নাস্তিকের কথা আপনি বলেন দেখবেন যে নাস্তিক একজন পরিচিত নাস্তিক তার একটি বই রয়েছে আল্লাহকে অস্বীকার করার জন্য ২৯ খণ্ডে। কতক্ষণ নাম বললাম না তার নামও বললাম না তার বইয়ের নাম বললাম না বুঝতে পেরেছে কিনা তাহলে বুঝা গেল যে আল্লাহকে অস্বীকার করার জন্য অসংখ্য যুক্তি পেয়েছে সে তার বিবেক অনুযায়ী সেটাকে যুক্তি হিসেবে দাঁড় করিয়েছে ঠিক অনুরূপভাবে সুন্নাকে অস্বীকার করার জন্য আপনি অসংখ্য যুক্তি পাবেন কিন্তু এ কথা স্পষ্ট যত সম্ভাবনা যত হেতেমালাত রয়েছে সুনার ব্যাপারে ঠিক কোরআনের ব্যাপারে তো সেই হাতে মারাত্ম হয়েছে ঠিক কিনা একই বক্তব্য দিবেন যেহেতু কোরআন মাহমুদ ইসলামের মাধ্যমে যদি মাহমুদ আপনি আর স্বীকার করেন তাহলে আপনি সত্যিকার কর আন কেউ করলেন না সত্যিকার কর আন কেউ স্বীকার করলেন না যেহেতু আপনি কোরআন মেনে নেননি তারা কথা বলেন যে কোরআনে তো দরকার নেই আল্লাহ তারা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোরআনে আয়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে মা ফরতনাফিল কিতাবসাই এই কিতাবের মধ্যে আমি কোন কিছু বাদ দেয়নি আল্লাহ তারা বলেছেন এ কথা সত্যি মানতে হবে ঠিক না আল্লাহ রব আম অন্য মধ্যে বলেছেন ওয়ান জান্লা কিতাব আলু আপনার কিভাবে কিতাব অবতীর্ণ করেছি সব কিছুর বিস্তারিত আলোচনা করে কিন্তু কোরআন মধ্যে বিস্তারিত আলোচনা আছে সবকিছু কোরআনের মধ্যে তুলে ধরা হয়েছে তাহলে দরকার নেই কোরআন বলে দিয়েছে এটা এই ব্যাখ্যা দিয়ে যথেষ্ট মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে যে কোরআনের কোন দরকার নেই শুনলার কোন দরকার নেই যেহেতু কোরআন যথেষ্ট আমি বলবো কোরআন যথেষ্ট ঠিকই আছে কোরআনের বক্তব্য ঠিক আছে কিন্তু এই যথেষ্টটুকু এই মানুষের যে বিবেক বুদ্ধি জ্ঞান রয়েছে এই জ্ঞানের তারতম্যের কারণে যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের এই বান্ধাগুলো আল্লাহর ইবাদত করতে বিভ্রান্ত না হয় এবং সঠিক হেদায়ত লাভ করতে পারে এই জন্য আল্লাহ রব্বুর আলমিন এই কোরআনের সাথে একজন রাসুল প্রেরণ করে দিয়েছেন অন্যের প্রয়োজন ছিল না ঠিক কি না যেহেতু কোরআন দিলেই তো যথেষ্ট হতো বোন কাছে যেভাবে লিখিত অবতীর্ণ হয়েছিল ঠিক আমাদের কাছে কিতাব এসে যেত আর রাসুলের কোন দরকার নেই এই জন্য রাসুলকে দেওয়া হয়েছে যাতে করে রাসুল কোরআনের এই বিষয়গুলোকে স্পষ্ট করে দেন মানুষগুলো হেদায়ত লাভ করে হেদায়তের ক্ষেত্রে বিভ্রান্ত না হয় রাসুল আসার পরেও দেখা গিয়েছে রাসুলের হদায়তার পরে দেখা গিয়েছে আজকে মানুষ আছে কিনা ইসলামের পরে মানুষ হেদায়ত হয়েছে কারণ সেটা হচ্ছে এই বক্তব্য মধ্যে নিজেদের প্রবৃত্তির বক্তব্য ঢুকিয়ে দিয়েছে জায়গায় জায়গায় নিজের কথা ঢুকিয়েছে কোরআনের নিজের তাফসির করে কোরআনের বক্তব্য নিজের বক্তব্য আল্লাহ রাবুল আলমিন যেটা বুঝাননি কোরআনের মধ্যে সেটা আজকে বুঝাচ্ছে এজন্য যদি কোন ব্যক্তি বলেন যে কোরআন পরিপূর্ণ একথা সত্য কোরআন পরিপূর্ণ কিন্তু এই পরিপূর্ণতা সম্পর্কে আপনি আমি জানতে হবে উদ্ঘাটন করতে হবে সেই জ্ঞান আপনাকে থাকতে হবে ইমাম শাফি রহমতুল্লা আপনারা জানেন তিনি অনেক বড় ইমাম ছিলেন এবং ফেক্ষের মধ্যে অনেক বড় ইমাম যদিও আমাদের দেশে খুব খাটো করে দেখানো হয় খুব ছোট্ট করে দেখানো হয় ইমাম শাফি রহমতুল্লাহকে আমি হতবাক হয়ে যখন আমি মাদ্রাসা পড়তে ছিলাম কোনো কোনো উস্তাদ দিয়ে ধারণা হয়েছে যে ইমাম শাফি বললাম এই শাফি তো আমার ছাত্রযোগ্য না কিচ্ছুটা আমাদের জ্ঞানের পরিধি কম যত হবে তত আমরা অনেক বড় আলেম হয়ে যাব। বুঝতে পেরেছেন কিনা ইমাম শাফি রহমতুল্লাহ থেকে আলমন সুরের মধ্যে দরুল কাশির রহমতুল্লাহ বর্ণনা করেন যত বেশি জ্ঞান নিতে পারবে তত বেশি মূর্খ হতে পারবে জ্ঞানের মাধ্যমে মূর্খ পরিধি বৃদ্ধি পায় এটি অনেক দীর্ঘ একটা ডিসকাশনের বিষয় কারণ আপনি জ্ঞান যখন আবার আপনার আসবে তখন আপনার মূর্খত দিগন্ত সম্পর্কে আমি যখন বাংলাদেশে পড়তেছিলাম তখন আমি মনে হচ্ছি মার্শাল আমি তো অনেক এমনটা তৈরি হয়ে গিয়েছিল বুঝতে পেরেছেন কিনা কারণ এমন এক কিছু প্রতিষ্ঠানও পড়েছি যেখানে এই ধরনের মানে ডোজ দেওয়া হয় আর কি ডোজ ইনডোজ সব এগুলো করা হয়ে থাকে না কিন্তু যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে গেলাম তখন আমি নিজে হতবাক হয়ে গেলাম তো ছাত্রদের সাথে যখন কথা বললাম আমি নিজে হতবাক হয়ে গেলাম এমন এমন ছাত্র দেখতে পেলাম যে ওস্তাদের জ্ঞান যেখানে শেষ ছাত্রের জ্ঞান সেখানে শুরু এই পর্যায়ে ছাত্রদের সাথে মানে পড়তে গেলাম তখন আমি নিজেও হতবাক হলাম যে আসলে তো আমরা কিছুই শিখতে পারিনি আমরা ভুল করেছি আমাদেরকে আমাদের দিগন্তকে ছোট করে রাখা রাখা হয়েছে বলে এই দিগন্তকে আমরা উন্মোচিত করতে পারি এক্সপ্লোর করতে পারিনি এখানে ভুল আছে বুতুশীল আম ইমাম শাফি রহমাতুল্লাহ الله রাত্রিবেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটি ইয়া আবু উমাইদ মা ফা'আলান নুগাইর হাদিসটা আপনারা সবাই জানেন ইয়া আবু উমাইদ ইয়া আবু উমাইদ মা ফা'আলান নুগাইর তোমরা ছোট্ট নুগার পাকির খবরটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুধু এই কথাটা বলেছেন আপনি আমি একটু চিন্তা করেন ইমাম শাফি রহমাতুল্লাহ এই ইকরাতের মধ্যে এই হাদিস থেকে 64টি মাসালা বের করেছেন আল্লাহু আকবার আর আমি আপনি এই আদেশ থেকে অর্থ বুঝতে পারবে কারণ এখানে তার মধ্যে একটা জটিলতা রয়েছে যেটা আমি বলছিলাম সুতরাং স্পষ্ট বর্ণনা হিসেবে অবতীর্ণ করেছেন কোনো সন্দেহ নেই কিন্তু আপনি তো বুঝতে হবে সেটা ঠিকা আপনার জন্য তো ত্রিবিআন হতে হবে আপনি যদি না বুঝেন কোরআন তাহলে তো আপনার কাছে স্পষ্ট হবে না এবং কর্তুবী রহমতুল্লাহ কোরআনের বিশাল তফসির করেছেন আল জামিলাম এই তফসিরটি এবং কর্তুবী রহমতুল্লাহ লিখা আপনারা জানেন এটি অনেক বিশাল পনেরো খন্ডে বিশাল তফসির এক একটা খন্ডের মধ্যে আয়াতের মধ্যে তেরো থেকে চোদ্দটি মাস তারা পর্যন্ত তিরিশ থেকে চৌত্রিশটি মাস তারা পর্যন্ত উল্লেখ করেছেন এক একটি আয়াতের মধ্যে ইমাম কর্তুমী রহমতুল্লাহ এত বিশাল জ্ঞানের অধিকারী ছিলেন ইমাম কর্তুবী রহমতুল্লাহ এক ব্যক্তি এসে বললেন ইমাম কর্তুবীর কাছে একটা সাধারণ পাবলিক নাম তৈরি করে নান ফার্সি শব্দ নান হচ্ছে রুটি বাংলার কাছে প্রশ্ন করলেন যে ইমাম তুমি তো কোরআনে অনেক বড় তা শির পণ্ডিত হয়েছ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন সবকিছু কোরআনের মধ্যে আছে এখন কোরআনের মধ্যে আমি যে রুটি বানাবো এর কোন তরিকা কোথাও তো নেই তাহলে এই কথাটা আল্লাহ তালা মিথ্যা বলে নেই আপনি আমি বললেন হ্যাঁ আল্লাহ তো ডাহা মিথ্যা বলেছে আমরা আমাদের গ্যালারি যে আমরা বলতাম যে হ্যাঁ আল্লাহ বলে রহমতাল বলেন হ্যাঁ কোরআনের মধ্যে এটা আছে কোরআন প্রত্যেকটি দিক নির্দেশনা ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রত্যেকটা কাজকে ভিন্ন ভিন্ন করে উল্লেখ করেন নাই কেমন পর্যন্ত আগত মানুষের জন্য নির্দেশনা প্রত্যেকটা মানুষের নাম উল্লেখ করেন নাই বুঝতে পেরেছেন কিনা सूतराना को मध्य रही हैल्लाह बन आसते आज के सबसे बड़ समस्या सुन्ना के अस्वीकार करना के मानसेना तत्वी हार कारण আমাদের অনেক মানুষকেই এই কাজে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ করে আমেরিকা থেকে আমার কাছে বারবার টেলিফোন আসছে আমেরিকাতে খুব দ্রুত মানে রেপিডলি লোকরা ইসলাম গ্রহণ করতেছে আমেরিকা ইউরোপে এবং বিশেষ করে এটাকে লন্ডনে এই সমস্ত দেশগুলোতে খুব রেপিডলি ইসলাম গ্রহণ করতেছে লোকরা বেশি ইসলাম গ্রহণ করতেছে ফলে তাদের গবেষকরা চিন্তা করল যে এত ইসলাম গ্রহণ করে যাচ্ছে তাহলে আমাদের দশা কি হবে তবে এই ইসলাম গ্রহণকারীদেরকে কিভাবে ইসলাম থেকে সরানো যায় এজন্য একটা পদ্ধতি আবিষ্কার করেছে এই গবেষণা সর্বপ্রথম খ্রিস্টানরা করেছে সর্বপ্রথম খ্রিস্টানরা করেছে এই গবেষণা সেটি হল এই যে মুসলমানদেরকে যদি শুধু কোরআনের সাথে সম্পৃক্ত করে দেয় মুসলমানদেরকে যদি শুধু কোরআনের সাথে সম্পৃক্ত করে দেই তাহলে মুসলমানদের সলাদ থাকবে না হজ থাকবে না জাকাত থাকবে না সিয়াম থাকবে না এই বাদত বলতে কিচ্ছু থাকবে না বুঝতে পেরেছি না কোন এই বাদত মুসলমানদের থাকবে না কারণ এই আর কিছু কোরআনের মধ্যে তো নেই সলা তাদের করতে পারবে না শেষে বলবে যে না সলাদ নেই চাই বলেছে যে শুধু কোরআন মানলেই মুসলমানরা যদি শুধু সুন্নাকে বলে যে আমরা সুন্না মানি না তাহলে ইসলাম থেকে বের হয়ে যেতে পারবে পরিপূর্ণ পরিপূর্ণরূপে পরিপূর্ণ বের হয়ে যেতে পারবে অদ্ভুত কথা আমি আপনাদেরকে বলব সেটা হচ্ছে আমি এর আগে জিনায়দহের সেদিকে গিয়েছিলাম একটি দাবাতি সফরে তখন সেখানে যাওয়ার পরে একটি বই দেখলাম বই দেখলাম যে আলা আল্লাহ কোরআন আপনি যদি শুনেন রাস্তা খুব ভালো বই না আমি নিজেও বই দেখে আশ্চর্য হলাম বইয়ের নাম আরবিতে এবং এই বইটা মূলত এই দেশে খ্রিস্টানরা করেছে। বুঝতে পেরেছেন আমাদের মুসলমানদেরকে সতর্ক করতে হবে এটা আপনার যারা ইমাম আলে মোলামারা রয়েছেন আমি আপনাকে আপনাদের দায়িত্ব বোন করেন না এ লোকগুলো শূন্য অস্বীকার করে তো দ্রুত দিন থেকে তারা বেরিয়ে যাচ্ছে এজন্য মনে হয় আমার নবী স্পষ্ট করে কমন কথা বলে দিয়েছেন এই জন্য আমার বন্ধুগণ এটি আমাদেরকে সাথে এই বিষয়গুলো জানতে হবে শূন্য বিষয়ে আপনারা কিন্তু কথা বলবেন কথা বলার দরকার আছে বাংলাদেশেও এর প্রভাব আসতেছে কারণ বাহিরে যখন প্রভাব হয় তখন কিন্তু বাংলাদেশেও এর কিছু প্রভাব আসে কোরআন এবং হাদিসের মাধ্যমে তাদের সামনে আপনাকে বক্তব্য তুলে ধরতে হবে আন্দাজ উরমানের উপর নই আপনাদেরকে বক্তব্যগুলো সেখানে স্পষ্ট করে জানাতে হবে এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে একটি হয়েছি ছুটে গিয়েছে বিষয়ের মধ্যে ছিল সেটি হলো দাইফ হাদিস অবশ্যই তিনি ইঙ্গিত দিয়েছেন খুব সুন্দর বাসায় আমার কাছে খুব ভালো লেগেছে কথাটি দাইফ হাদিস নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক কথা একজন আমাকে টেলিফোন করে বলল সাইফুল্লা ভাই আপনি বলছেন হাদিস দরাইফ রাসুল সাল্লাম দরাইফ ছিলেন না দুর্বল ছিলেন না আপনি বলেন যিনি দাইফ হাদিস কি জিনিস বুঝেন না মানে উম্মের মধ্যে এমন ব্যক্তি যিনি দায়িফ হাদিস কি জিনিস বুঝেন না দুর্বল হাদিস কি জিনিস বুঝেন না তাহলে এই লোকে মানে সরিয়ার বিষয়ে বক্তব্য দেওয়াটা কতটুকু আশঙ্কাজনক কতটুকু ক্ষতিকর কত ভয়ঙ্কর রসুল সাল্লাফ হাদিস কাকে বলা হয় তাকে মানে এই বক্তব্যটুকু রসুল সাল্লা ইসলাম দিয়েছেন কি দেন নাই এবিষয়েমাল হয়ে গেছে সন্দেহ হয়ে গেছে বুঝতে পেরেছেন কিনা আপনি বলেন এমন একটি কথা যে কথা রাসুলসল্লা ইসলাম বলেছেন কিনা সন্দেহের মধ্যে আপনি পড়ে গিয়েছেন আপনার উপর ওয়াজিব হবে কি হবে উন্মাতের একজন ব্যক্তির উপর ওয়াজিব হচ্ছে এখান থেকে নিজেকে মুখ ফিরিয়ে রাখা বলবেন যে না আমি এটা না কারণ রাসুল সোল্লাহামের উপর কিভাবে মিথ্যা আরোপ করবেন আপনি মুকাদ্দেমা এমনি মাইজার মুাদ্দেমা এত সহজ নয় এমনকি আল্লাহ হাদিসের মধ্যে যখন একথা বলতেন কেউ কেউ বেহু সাহে গিয়েছেন প্রমাণিত হয়েছে কারণ আল্লাহ রাসুলের নামে চালাচ্ছেন আপনার বক্তব্য নয় আর এই বক্তব্য যখন قال رسول الله বলবেন তখন সহিহ বুখারীর একদম প্রথম সলাসি হাদিস আপনারা যারা হাদিস আছেন মুহাদ্দিস আছেন বলতে পারবেন اول ثلاثيات البخاري ইমাম বুখারী সর্বপ্রথম যে সলাসি হাদিসটি উল্লেখ করেছেন من تقول علي ما لم قل من النار Anas bin Malik থেকে বর্ণিত এই হাদিসটি যে আমার উপর মিথ্যা আরোপ করলো এমন মিথ্যা কথা বলল যে মিথ্যা কথা আমি কখনো বলবোনি এ ধরনের কথা সে हदिस हई मस्जिदे जो मध्य रास्ते पड़े जामा अल्लाह खतीफ साहेब खा दी प्रथम के शेष पर्त जा मिथ्या आप मन कर हिदायत लाभ करते हिदायत लाभ बोथाय उदाहरण दिखी মাহমুদুল্লাহ সাল্লাসলাম জফর ইসলামের দাবাদ দিলেন তেইশ বছরের সময়ের মধ্যে যেদিন দাওয়াত শুরু করলেন সেদিন একজন ছিলেন কয়জন ছিলেন দুইজন তো ছিলেন না একজন ছিলেন একজন থেকে যেদিন ইন্তেকাল করলেন এমন সাইদিনাস রহমদুল্লাহ উইউ আতার উল্লেখ করেন এক লক্ষ পনেরো হাজারের অধিক সাহাবি যারা আল্লাহ রাসুলসাল্লাহের সাথে বিদায় হয়েছে অংশগ্রহণ করেছেন এক লক্ষ পনেরো হাজার লোক দাবাত গ্রহণ করলেন আর এই দাওয়াতের পরিধি যেদিন মহম্মদুল্লাহম দাওয়াতের কাজ শুরু করলেন সেদিন শুধু তার পায়ে তোলার মাটি গুলো আর কিছু ছিল না পায়ের তলার মাটিও দুইবার একবার তিনিা যারা ইতিহাস পড়েছেন তারা বলতে পারবেন এই মহম্মদুল্লাহ সাল্লাহাম পায়ের তোলার এই মাটি নিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর সময় প্রায় সাড়ে ছয় লক্ষ বর্গ মাইল মোহাম্মদ সুলসুল্লাহ দাওয়াতের মধ্যে এসে সবাই এর অধীনে ছিল দাবাত পেয়েছে আর আজকে আমরা সারা পৃথিবীতে আপনি হিসাব করছেন আপনি হিসাব করছেন সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত বলা হয় তাকে মানে যদি পুরা না ধরলাম বলা হয় তাকে বাদ দিলাম দেড়শো কোটি ধরলাম দেড়শো কোটি এই মুসলমান যদি সত্যিকার ইসলামের এই মিশন দাবাত পালন করত তাহলে এই এক বছর পরে দেড়শো কোটি জায়গায় হওয়ার কথা তিনশো কোটি ঠিক কিনা একজন একজন কোটি হল তিনশো কোটি কিন্তু দশ বছর তিনশো কোটি হবে কিনা তাহলে বোঝা গেল যে দাওয়াতে আপনার কাজ হচ্ছে না আপনার দাওয়াতের রেশিও অনেক নিচে তার কারণ হচ্ছে আপনি সত্যিকার সূন্য তরিকা অনুসরণ করছেন না সত্যিকার দাওয়াতে যে পদ্ধতি সেই পদ্ধতি আপনি গ্রহণ করছেন না বরং মুসলমানদেরকে হারিয়ে ফেলছেন ইসলামের কথা যারা ঘোষণা করেছিল আজকে ইসলাম থেকে তারা অনেক অনেক দূরে সরে গিয়েছে তারা ইসলামের পরিচয় দেয় নিজেদের মধ্যে হীনমন্যতায় ভুগছে ইসলামের পরিচয় দিচ্ছে মানে কোথাও কোথাও আস্তে আস্তে বলে আপনি কি মুসলিম কিনা মানে মনে হচ্ছে ধরো মুসলিম এতটুকু পরিচয় দেয়টাও তার জন্য একটু কেন যিনি দ্বিধা করতেছেন কেন দ্বিধা করতেছেন এর কারণ কি এর কারণ একটাই সেটা হলো এই মূলত আমরা আমাদের যে পাওয়ার সুন্না এখান থেকে আমরা চলে গিয়েছি অন্য পাওয়ারে হতবাক হই শান আমাদেরকে কিভাবে ব্যবহার করে আমাদের আলেমদের হাতে অথবা তালেবী আলিমদের হাতে মানে শয়তান এসে অস্ত্র তুলে দিচ্ছে একজন মানুষের গাড়ি পরি ফেলতেছে হটতাল করতেছে একজনের গায়ের উপর বোম মেরে দিচ্ছে হোয়াট ইজ দিচ্ছে এটা কি ইসলামের নাম দিয়ে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আজকে সন্ত্রাস ইসলামের নাম দিয়ে করা হচ্ছে এগুলো আমাদেরকে ব্যবহার করা হচ্ছে আমরা যদি সত্যিকার সুনালে দাওয়াতকে মিশন নিয়ে সামনে অগ্রসর হতাম তাহলে কিন্তু আমাদের জন্য সঠিক পথ ছিল বন্ধুগণ এই আমি বলছি যে এই কথাগুলো আপনাদেরকে বলতে হবে কোরআন এবং হাদিসের সহি কথাগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করুন আমার যে আলোচ্য বিষয়টি দাইফ হাদিস সম্পর্কে বলতেছিলাম দায়িফ হাদিস কিন্তু কঠিন সম্ভাবনা রয়েছে রসুল সাল্লাহামের বক্তব্য না হওয়ার সুতরাং আপনি দায়িফ হাদিসের মাধ্যমে কোন আমল সাব্যস্ত করতে পারেন না ইমাপুর রহমতুল্লাহ খবর ওয়াহেদ গ্রহণ করেন না এখানে যারা ফেকর উপর পালায় উসুল উপর করেছেন তারা খবর ওয়াহেদ কি মাভী রহমৎ ফিমা তামি গ্রহণ করেছেন গ্রহণ করেননি খবর সম্ভাবনা রয়েছে নয় বাট আহিজের মধ্যে কেউ কেউ এটাকে মিথ্যা বলেছেন এরকম অনেকগুলো হাদিস দিয়ে আপনি দরিদ দিচ্ছেন ব্যাপারে ক্ষেত্রে অথচ রসুল্লাহ সাল্লাহাম এই বাড়ির প্রত্যেকটি বিষয়কে সুস্পষ্টভাবে উম্মাতের সবাই কাছে তুলে ধরে গেছেন কিচ্ছু ছেড়ে যাননি বলেন রসুল্লাহাম যখন মুজদারিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করলেন এই দশ তারিখ বেলায় তখন রসুল্লাহাম বললেন এল তাকলি আমার জন্য কিছু ছোট ছোট কঙ্কর কঙ্কর বলেন নাকি পাথর ছোট পাথর কুচি পাথর নিয়ে দেখালেন এইভাবে এই যে কঙ্কর দেখাল এই কঙ্করের মতো কঙ্কর নিক্ষেপ করবে সীমা লঙ্ঘন করবে না বাড়াবাড়ি করবে না এটা একটা কঙ্কনের ব্যাপারে যদি রসুল তার আনুগত্যের বিষয়টি আমাদেরকে স্পষ্ট করে যান আপনি মনে করেন সরাতের মাসালা স্পষ্ট করে দিয়ে গেছেন রোজার মাসালা অস্পষ্ট করে দিয়ে গেছেন আলোচনা করেননি এটা কি হতে পারে কিনা আপনি কি মনে করেন এটা কোন আলো মনে করার সুযোগ নেই প্রত্যেকটি বিষয় আছে কিন্তু আমাদেরকে সেগুলো জানতে হবে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই জন্য মূলত সলফে সালহীন আইমতুল ইস্তেহাদ তাদের একটা মহকিফ ছিল সুনার অনুসরণের ব্যাপারে তাদের সুন্না অনুশীনের ব্যাপারে সবচেয়ে বড় যে মহাপটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তারা সর্বপ্রথম একটা ভুল আছে তারা সুন্নাকে ওহির স্থানে স্থান দিয়েছে। এখানে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন সাইফুল্লাহ ভাই কোরআন ওয়াহাই সুন্না ওয়াহাই দুটি ওয়াহি কিভাবে হল আল্লাহবুল আলমিন সুন্নাকে ওয়াহাই ঘোষণা করেছেন কোরআনের মধ্যে এখানে এটাকে উস্তুবুল হাসর বলা হয় থাকে এটাকে আরবি ভাষায় উস্তুবুল হাসর বলা হয়ে থাকে আমার কাছে যা ওহি করা হয় তাকে কেবল তারই আমি অনুসরণ করি তারই অনুসরণ করি উন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তাবিউ বিল মা আনযালা আল্লাহ আলাইহ আল্লাহ রব্বুল আলামিন যা আপনাদের পরবর্তীতে নির্দেশনা করেছেন আপনি তার অনুসরণ করুন সুতরাং শুন দাও ওয়াহী সালফ সালিহিন এটাকে ওয়াহী হিসেবে আখ্যায়িত করেছে এবং ওই দুইটার মধ্যে পার্থক্য করা হয়েছে এভাবে এটা আপনারা জানেন কুরআন হচ্ছে ওয়াহী মাতলু আর সুন্নাহ হচ্ছে ওয়াহী গায়র কারণ দলিল গ্রহণ করার জন্য আইন গ্রহণ করার জন্য এর কোন বিকল্প নেই একবার আমাদের এখানে প্রশ্ন করেছেন যখন মজদার ইসার এর কথা আলোচনা করা হচ্ছিল মজদারু তালাক্ষী ইস্তাল এর বিষয়ে যখন সোর্স অব নলেজ ইসলামের মধ্যে আলোচনা করা হচ্ছিল নলেজ শুধুমাত্র আল্লাহ হাব্বুল আলমিন ছাড়া আর কেউ দিতে পারেন না কারণ নলেজ হচ্ছে এমন বিষয় যে বিষয়ে আল্লাহ হাব্বুল আলমিনের কাছে ছাড়া আর কারো কাছে নেই অন্যরা শুধু অভিজ্ঞতা দিতে পারেন কোথায় বুঝতে পেরেছেন কিনা অভিজ্ঞতা দিতে পারেন এই জন্য দুনিয়ার যত জ্ঞান আছে এগুলোকে ওহির মাধ্যমে মূলত আল্লাহ সুমানতলায় দিনকে অবতীর্ণ করেছেন এটি মা মাধ্যমে নয় তাই কোন রবি এবং রাসুলকোন গবেষণা করে দিনটা আবিষ্কার করেছেন এটা শুনছেন কিনা গবেষণার মাধ্যমে এই জন্য এই পৃথিবীর সবচেয়ে বেশি বেশি যারা গবেষণা করেছে আজকের ইউরোপ আপনি দেখেন গবেষণা করে কত গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে দিচ্ছে আলহামদুলিল্লাহ কত বিশাল বিশাল কাজ এখানে আপনি এখন গড়ে বদলে বসে কিছু করতে পারছেন ঠিক কিনা কিন্তু গবেষণা করে তারা দিন আবিষ্কার করতে পারে নাই কেউ গবেষণা করে নবেন দাবি করেছে এরকম পেয়েছে কিনা মিথ্যা নবী দাবি করেছে মানুষের কাছে ধরা পড়ে গিয়েছে কিন্তু গবেষণা করে কোনো দিন আবিষ্কার করতে পারে না যেহেতু এটি আইমের বিষয় এজন্য তারা এটাকে ওহি মনে করতেন সলফে সালহীন অহি মনে করতেন অহির মর্যাদা দিতেন সুন্নাকে যদি কেউ অহির থেকে কম মর্যাদা দিয়ে থাকে তাহলে কিন্তু তিনি ভুল করবেন এবং এটি শুদ্ধ নয় সলফেস আলহীন আমলের পরিপন্থী তারা অহির মর্যাদা দিতেন দ্বিতীয় হচ্ছে সুন্নাকে সরফেস আলহী মূলত আয়াল হৃদায় তৌফিক হৃদায়ত এবং তৌফিকের আলামত হিসেবে চিহ্ন হিসেবে সাইন হিসেবে গ্রহণ করেছেন যখন সুন্না এর অনুসারী কোন ব্যক্তিকে বলা হত কোন ব্যক্তিকে যখন দেখা হতো যে সে সূন্যার অনুসরণ করছেন তখন সলফেস আলহিম মনে করতেন এ হে দায়িত্বের উপর আছে আর যারা শূন্য মুখারফাত করত তাদের ব্যাপারে তারা বলেছেন হচ্ছে বিভ্রান্তির পথ যে পথ মোহাম্মদুল্লাহম দেখিয়েছেন এই পথ থেকে বের হয়ে যাওয়ার পথ এটা কোরআন করিমের সুরা নিসার একশো উনষাট নম্বর রায়তের মধ্যেও স্পষ্ট করে বলা হয়েছে وامن يشكك في الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيره كانে কিন্তু স্পষ্ট মূলত সুন্নাহর অনুসরণকে হেদায়েত এবং তৌফিকের পথ নির্ধারণ করতেন সরফ সালেহীন তাই সালফে সালেহিন এর এটি ভাষায় পূর্ণত হয়ে গিয়েছিল আস-সুন্নাহ যখন ইমাম আহমাহিতেনবর্তী সময় এই কিতাব সুন্নার ধারাবাহিকতা কিতাব উস্না লেখা হয় থাকে যেখানে মূলত সুন্না বলতে বোঝানো হয়েছে হৃদয়তের একমাত্র নিঃশান যার মাধ্যমে মানুষগুলো হিদায়ত লাভ করবে সফেস আরহীন এইভাবে সুন্নাকে নির্দিষ্ট করেছিলেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে সেটা এই সুন্না হচ্ছে মূলত তাদের কাছে আকিদার বিশুদ্ধ আকিদার একমাত্র উৎস একমাত্র সোর্স শূন্য ছাড়া বিশুদ্ধ আকিদা লাভ করা সম্ভব নয় আপনি দেখেন না বাংলাদেশে এখন মানে আমি হসর করেছি মানে গবেষণা করে বের করেছি আল্লাহ রবুল আলমিনে জাতির ব্যাপারে শুধু আল্লাহ সুবাহ জাতির ব্যাপারে এখন একুশটি বিভ্রান্তি রয়েছে আল্লাহ আল্লাহর রাসুমসাল্লাহাম সম্পর্কে উনিশ থেকে আঠারোটি বিভ্রান্তি রয়েছে क्यों रसुल के मटिर तैर नूर तैयारी फिलते हैं क्यों रसुल गए जान फिलते हैं बहु बहु एर कारण कारण हम क्यों मूलत सुन्नाब्य निये निजे आवेग दिए आवेगर बक्त्य दी रसुलसूल के भलोबेस जी खुशी तीन क्योंकि आसले कि रसुलशी तैा না বলার অনুমতি নেই ভালোবাস খুব ভালো আপনার বেললভি কাকে বলে জানেন না? হ্যাঁ কাকে বলা হয় একজন ইন্টারভিউ নিগ করেন না আপনার ইন্টারভিউ আরো আরো আরো অথেন্টিক হতে হবে আরো অথেন্টিক হতে হবে মার্শাল্লাহ যাক মানে ঠিক আছে মানে কাছাকাছি বলেছেন সেটা না আহমদ ইয়ার খান বের্লুবী এর অনুসারী যারা পরবর্তী সময়ে এই দৃষ্টিভঙ্গি পোষণ করছে তারাই হচ্ছে বেল্লবী খুঁজে পেরেছেন তারা হচ্ছে কি বেল্লবি একজন বের্লবী একজন ওয়াহাবি ওয়াহাবি কাকে বলা হয় তাকে এবার না যাকে বলবো তিনি এটা আইলি আলোচনা আইলমি আলোচনা একাডেমিক আলোচনা আপনি বলেন এই আন্দোলন একটা আন্দোলন মানে এই ওয়াহাবি শব্দটাই মূলত একটা ফেতনা তৈরি করেছে বুঝতে পেরেছেন মোহাম্মদ উনার কিন্তু আব্দুল হাব নন উনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল হাব যাই হোক এটা মোহাম্মদী আন্দোলনে নয় ওয়াহাবি আন্দোলন নয় এই ওয়াহাবি আমাদের দেশে একদল লোককে বলা হয় তাকে মানে যারা মানে আমাদের দেশের কমন যে পরিভাষা সেটা নিয়ে ওয়াহাবি বলছি কিন্তু ওয়াবি আন্দোলনের একটা পরিভাষা রয়েছে এই আন্দোলন হয়েছে আফ্রিকাতে এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে হাতের সময় না যাই হোক সেটি আমরা আলোচনা করব না কিন্তু ওহাবি বলতে আমার দেশে যেটা বুঝায় সেটা হচ্ছে যারা মসজিদের প্রতি মোনাজাত করে না যারা মিলাদ পড়ে না আর যারা এটাকে কি বলে যদি বিভিন্ন অনুষ্ঠান টনুষ্ঠানে দাওয়াত টাওয়াত খায় না এ ধরনের একটা গ্রুপ আছে তাদেরকে ওহাবি ওলায় থাকে যাই হোক সেদিকে আমি যাচ্ছি না বলতেছিলাম যে একজন ওহাবি আর একজন বেল্লবী এই দুজনের মধ্যে মোনাজারা হয় মোনাজারা হবে মোনাজারা তো বুঝেন আমাদের দেশে শেখ বলেছেন মোনাজারা কিন্তু মূলত এই তো দলাালাতের বিভ্রান্তির একটা আলামত মোনাজার কোন দরকার নেই বিষয় আপনাকে আমি কেন জোর করব আপনার যদি সত্যিকার হৃদায়তের বিষয় থাকে তাহলে আপনি অর্জন করেই আপনি আলোকিত হতে পারেন আলো এসে যাওয়ার পর অন্ধকার থাকে না সেখানে থাকে এনাজ সীমালঙ্ঘন আলো আসার পর যদি আপনি বলেন যে সূর্য উদিত হয়ে যাওয়ার যদি কোন বন্ধু বলে যে না এখন সূর্য উদিত হয়নি এখন সকাল হয়নি সে তাকিয়ে আছে সূর্যের দিকে আর বলতেছে আমার দিকে তাকিয়ে না সাইফুল্লা ভাই সূর্য কি মনে করেন তার এ কথা সত্য হবে ওহাবি এবং মোনাজারা হচ্ছে মোনাজার মধ্যে বেল্লবী লোক সর্বপ্রথম ফ্লোর নিল ফ্লোর নিয়ে বলল যে ওহাবি যে আছে তাকে বললো শুনো তোমাকে আমি একটা কথা বলি সেটা হলো এই একটা প্রশ্ন তোমার কাছে রাখতে চাই যে গত রাত পুরাটাই আমি চেষ্টা করেছি আমার রাসুল সাল্লাহামের মর্যাদাকে সবচেয়ে বেশি উপরে রাখার জন্য সর্বোচ্চ মর্যাদা সাব্যস্ত করার জন্য সবচেয়ে বেশি মর্যাদা দেওয়ার জন্য আমি সারা রাত চেষ্টা করেছি আর তুমি সারারাত চেষ্টা করেছ আমার রাসুল সাল্লা মর্যাদা হানি করার জন্য নিজেরা বারো জন্য এখন আমাদের এই দুজনের মধ্যে কে উত্তম আগে এই প্রশ্নের উত্তর দাও তারপরে মহর্ষ কে উত্তম আপনি বলেন তো কেউ কথা বলবে না যে উত্তম বলেন এই মাসালার মধ্যে কেউ উত্তম হবে এই দুজনের মধ্যে না বসেই বললেন অসুবিধা নেই প্রশ্ন নয় জাস্ট আপনাদের সাথে জিনিসটা আপনারা অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন তো বলে আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে কারো কারো মনে হয় যেন ভাব হয়ে যাচ্ছে এই জন্য হ্যাঁ কেউ উত্তম হবে এই দুজনের মধ্যে বললেন এই আছে যাক আর পুনর দিচ্ছি না সময়ের কারণে যাই হোক ঠিক আছে না এই মাস এখানে দুইজনই উত্তম নই কারণ সুলসল্লা মর্যাদা উপরে সুযোগ নেই মর্যাদাকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন একচুল যদি কেউ বৃদ্ধি করে সে সূন্যার পরিপন্থী কাজ করলো বুঝতে পেরেছেন কিনা আর একচুল যদি কেউ রাস্ মর্যাদাকে হানি করার চেষ্টা করে সে কি করলো সূন্যার পরিপন্থী কাজ করলো বুঝতে পেরেছেন দুইজনই বদভ্রষ্ট তুই যদি বধভ্রষ্ট আবেগ দি ইসলাম চলবে না আবেগ দি দিন চলে না বন্ধুগণ আপনাদের সীমা লঙ্ঘন করেছে তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না ইন্নামা আমি হচ্ছি বান্দা আমি হচ্ছি বান্দা ইনামা আব্দুল্লাহ সুতরাং তোমরা বলবে আল্লাহর বান্দা এবং রসুল দেখতে পেরেছেন রাসুল সাল্লা ইসলাম সীমা দিয়েছেন সুতরাং এই সীমাকে অতিক্রম করে রাসুল রাসুলকে আল্লাহর বৈশিষ্ট্য দিয়ে দিবেন আপনি রাসুলের মর্যাদা বৃদ্ধি করার জন্য চলবে কিনা আবার রাসুল সাল্লা উল্লি ইসলামের এসারতে যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা থেকে নিচে নামাবেন এটা চলবে কিনা চলবে না এই জন্য বলছিলাম আমাদের এই দেশে সহি আকিদা চলছে না আকিদার বিষয় যথেষ্ট বিভ্রান্তি আছে এ কথাটা কি আপনার স্বীকার করবেন কিনা আপনারা কি মনে করেন সবাই মনে হচ্ছে না কেউ কেউ চুপ আছেন আর আকিদার বিষয়ে যথেষ্ট বিভ্রান্তি আছে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে হয়তো সেটা পারিপার্শ্বিক কারণে হতে পারে আমি কথা অস্বীকার করছি না আমি দেশের মানুষ হয়তো জ্ঞানের কারণে হতে পারে অথবা অন্য কোনো কারণেও হতে পারে যেমন আমার অনেক বন্ধু এখান থেকে যাওয়ার পর বলছেন শেফুল্লাহ ভাই আমরা তো মসজিদ ইমামতি করে মোনাজাত না করলে চাকরি তো থাকবে না এখন আমি তো একথা বলতে পারি যে আপনার চাকরি ছেড়ে দিয়ে বলে দাম মানে না করে চলে আসেন সেটাও আমি বলতে পারি কারণ এই লোকের চাকরি তো আমি দিতে পারবো না বুঝতে পেরেছেন কিনা সুতরাং বিষয়টা মানে এখানে জটিলতা আছে এখানে জটিলতা বুঝতে পেরেছেন তো এই জন্য মানে এখানে কিন্তু অনেক কারণেই একটি কারণ নয় অনেক কারণই মূলত আমাদের মাঝে এত বিভ্রান্ত আকৃদা আমাদের মাঝে কাজ করতেছে যে কেউ বলতেছেন রসুল সাহায্যের মৃত্যু হয়নি একজন কালকে আমাকে বলতেছে সেফুল্লা ভাই রসুল সাহায্যের মৃত্যু হয়েছে কথা বলা হবে আমি বলতে চাই যারা আল্লাহ রাসুল সাল্লাহমকে জীবন দিয়ে ভালোবেসেছেন আল্লাহ রাসুল সাল্লামের হেফাজত করার জন্য এবং কথা আল্লাহ তার বক্ষের মধ্যে একাশিটি তীর ধারণ করেছিলেন আর এই ব্যক্তিরা মৃত্যু ছাড়া তাকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিয়ে এসেছে অবস্থায় কবরের মধ্যে রেখে দিয়ে যাচ্ছেন এটা কেমন হতে পারে এটা কেমন হতে পারে এই বক্তব্য এই জন্য মূলত আমরা যদি ধারণ করতে পারি সুনার দিকে আসতে পারি তাহলে আমাদের সহিদাহ আমাদের তৈরি হবে আমাদের সরফে সারহিনাকে ধারণ করেছেন সুন্নাকে আকিদার মূল বিষয় হিসেবে গ্রহণ করেছেন সেভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে আসুন বন্ধুগণ তারপরে আমরা আসবো সলফে কিছু অবস্থান সম্পর্কে আলোচনা করি এটি আল্লাহ রাসুল সরাস সাহাবিরাই হচ্ছে সারা সালাফের কথা যখন শেখ মুস্তফা বলতেছিলেন তখন আমি চিন্তা করতেছিলাম যে সালাফ বলে আমার লোকেরা কি বুঝে কোন দিকে নিয়ে যায় বুঝলেন না এই শব্দ আরবি শব্দ এটাতে কি বোঝানো হচ্ছে সালাফ শব্দই মূলত আল্লাহ রাসুল সাল্লাহাম ইসলামের সাহাবিদেরকে বোঝানো হচ্ছে এবং সাহাবিদের যারা সত্যিকার নির্দেশনা অনুযায়ী উত্তম ভাবে কোরআন এবং হাদিসের আলোকে অনুসরণ করেছেন তাদেরকে বোঝানো হয় এর বাইরে কেউ সালাফ না এর বাইরে কেউ সালাফ मानदंड दिए मानदंड क्या आगत मानुग्राम सुन्नार बेपारे कारण हारिये पथभ्रष्ट हो जाए पथ ट अंतर बेर करते बुझते पेना क्यों रेखे कारण हम सुन्ना तो दिए गए सुन्न ही हिदायत एकम पथ सुन्ना रेखे गे এবং হেদায়তের জন্য ইনক্লুড করার কারণ হচ্ছে যাতে করে সাধারণ মানুষগুলো এই পথে কোন কারণে সুন্না যদি ভুলে যায় কোন কারণে যদি সুন্না হারিয়ে যায় এদের রাস্তা থেকে গ্রহণ করতে পারে বুঝতে পেরেছেন কিনা এজন্য আমি বলে থাকি সুন্নাকে জন্য তিনটি প্রশ্ন খুব ভালো করে জেনে নেন তিনটি প্রশ্ন অপরিহার্য এই তিনটি প্রশ্নে যখন ইয়েস হবে তাহলে সেটা শুননা আর যদি নো হয় এটা কেমন পর্যন্ত যদি কেউ বলে শুননা হবে না এক নম্বর হচ্ছে রাসুল কি করেছেন রাসুল রাসুল সাল কি করেছেন রাসুল সাল্লাহসাল্লাম কখনো কখনো কিছু কাজ করেন যেগুলো অন্যকে করতে পারেন না জন্য দ্বিতীয়টা আনতে হবে রাসুল সাল্লাচম কি বলেছেন করেছেন এবং বলেছেন দুইটাকে মিলাতে হবে আন্দাজে চলবে না বুঝতে কি না। ইসাদে ইস্তেহাদের মধ্যে সাহাবিরা সবাই কি করেছেন কি কাজ করেছেন এই তিনটাতে যদি আপনি এস দেখেন তাহলে দেখবেন যে এটি হচ্ছে সুন্না হেদায়তের জন্য এই পথে সাল্লাহাম দেখিয়েছেন আজকের এই দিনে আমি এবং আমার সাহাবিরা যে দিনের উপর রয়েছি সেটাই হচ্ছে বলতো শুননার পথ এজন্য সাহাবিদের কিছু বক্তব্য আপনাদের কাছে উল্লেখ করতে চাই সেগুলো তাও সময় মনে হয় কতক্ষণ আছে আপনাদের আর সময় মানে অতিরিক্ত প্রথম যে হাদিসটি এটি আমি আগে বলেছিলাম ইমাম দারিন হম সুনানির মধ্যে বর্ণনা করেছেন হাদিস হাদিজ নম্বর হচ্ছে দুশো এগারো ইমাম দারিদিন হমদুল্লাহ দাসনের মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর হচ্ছে থেকে খুব ভালো করে اتبعو ولا تبتدعو تُم برعو نشرن کرو اما دقائقه انشرن کرتے بالا حد چه كيش نشرن جهتو اما دقائقه سبسطوات انشرن کرنا من دو بسطوات چه شكرا حد چه سننة رسول صلى الله عليه وسلم سننة رشن کرتے بالا حد چه اتبعو ولا تبتدعو اتباع البيپوری ته بداعات شب دول لے کر چهن باالو کری بجن جهان اتباع باوجابنا شخان امیدات যেখানে আসবে না সেখানে বেদাতের সম্ভাবনা থেকে যাবে তোমাদের জন্য যথেষ্ট বাহির থেকে আমদানি করতে হবে না বাহির থেকে নতুন স্বপ্ন থেকে কারামত থেকে কোন বুজুর্গ কাশ থেকে কারো কারো ওয়াজ থেকে মানে হুজুরের হুজুরের এলহাম থেকে এগুলো বের করার কোন দরকার আছে কিনা আমাদের ফাঁকাদুফি কারা তারা যারা যান না তারা যদি যথেষ্ট মনে করে থাকেন আমি আপনি কেন যথেষ্ট মনে করছি না আমার কেন প্রয়োজন যে আরো অতিরিক্ত আরো অতিরিক্ত কার থেকে নিব সূন্যবাদ দিয়ে আপনি তাহলে অতিরিক্ত হবে তাই আমরা করছি সেটা হচ্ছে এই যেটা সত্যিকার সূন্য আজকে সেটাকে ইগনোর করে আমরা বেদাতকে সুনাদ হিসেবে চালিয়ে যাচ্ছি বেদাতের পরিচয় দিচ্ছি সুন্না দিয়ে এটা হতে পারে না। এটি তারপর অত্যী সময় লোক না আবদুল্লাহ উমর থেকে এই বক্তব্যটি দিই ইমাম রজির রহমতুল্লাহ কিতাব সুন্নার মধ্যে উল্লেখ করেছেন বলে ইমাম মাহমুদুল্লাহমুল্লাহ সাতদের মধ্যে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন আবু সাকমান রুজির রহমতুল্লাহ এবং তিনিও একটি কিতাব লিখেছেন শুননার উপর তিনি হচ্ছে এই কিতাবটিমাম রুজির এবং আব্দুল্লাহ থেকে বর্ণিত কুল্লু বেদাত বেদাতি হচ্ছে বিভ্রান্তি বা আমরা বেদাতের বিভিন্ন প্রকার করে বেদাতের জন্য আপনার এত কেন প্রয়োজন ঠিক না এত কেন আদর এত বেদাতের জন্য এত ভালোবাসার কারণটা কি যেখানে আমি বুঝি না যেটা সেটা কি বল যে একটা মিলাদে আমাদেরকে এক টাকা দেয় সাইফুল্লাহ ভাই কারণ আপনি তো মিলাতে পড়বে টাকা নিবে না কিন্তু আমাদের দশাটা কি হবে এটা কি আপনি দেখছেন কিনা এক একটা মিলাদে এক হাজার করে টাকা मसेन जो चार गुण पकेटे तो अपनारा निजे क्षति निजे क्षति निजे इमाम के आलेम दे के आल मानुष एम सम्मान कर समय तरह से सब चे बी आल मानुष তাদেরকে অনুসরণ করত কিন্তু যখন তারা এই বেদাতের মধ্যে গেছে এই বেদাতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে এ খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছে এবং এই দান দুনিয়ার এই চিন্তাধারার মধ্যে ফেলেছে তখন বাস্তবতা হচ্ছে এই মানুষের কাছে এরা এখন কোন মূল্য নেই ইমাম ও আমি ডাকাতে যখন ঢাকা শহর ইমাম খতিবদের প্রোগ্রামের মধ্যে আলোচনা করতেছিলাম তখন এক বন্ধু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন যে সাইফুল্লাহ ভাই আমরা তো ইমাম না গোলাম আমাদের শব্দ ইমাম না আপনি ছিলেন মনে হয় ঠিক না একজন আমাদের ড ইমাম ছিল বলে যে আমরা তো গোলাম আমরা তো শোনেন আপনারা নিজেদেরকে নিজেরা গোলাম বানিয়েছেন আপনারা ইমাম ছিলেন এদেশের মানুষ আপনাদেরকে সম্মান করে দাবাত দিয়ে আপনাদের খাওয়ায় কিন্তু আপনারা সে মর্যাদা রক্ষা করতে পারেন না এটা আপনাদের দোষ আপনারা নিজেদের ক্ষতি নিজেরা করেছেন সুনাবাদ দিয়ে বিধাত চর্চা করতেছেন মানুষের সামান্য অর্থের জন্য এটা হতে পারে না যদি আপনার কাছে অর্থের ব্যবস্থা না থাকে আপনি আল্লাহ যা দিয়েছে সে অনুযায়ী চর্চার মাধ্যমে আপনি এই কাজ করতে যাবেন এটি হতে পারে না এই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আব্দুলাইম বলতেছেন কুল্লু বেদাতের বিভ্রান্তি হাসান যদি এটাকে বলে থাকে হাসানা বেদাতের ব্যাপারে খুব সুন্দর দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের শেখ আকরাবুজ্জামান বলেছেন আপনাদেরকে আসলে বেদাতটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে মানে এটি আপনি কোনটি বেদাত কোনটি শূন্যাত এর মধ্যে এখন পার্থক্য করতে পারছেন না আর এই পার্থক্য না করার মূল কারণ হচ্ছে বেদাতের মূলনীতি সম্পর্কে জানেন না লোকদের কাছে আসেন বেদাতের দলিল চান রাসুল্লাহ বেদাত যদি দলিল দিতেন তাহলে তো আর বেদাত থাকতো না সেটি সে তো এবারত হয়ে যেত শূন্য হয়ে যেত रसुलटा बुजते क्या गेम बंधुगण शुद्धुक जिनेसर पृथिवीर मध्यृष्ट नये निकृष्टतम काज नहीं যেটা হচ্ছে নতুন আবিষ্কৃত হয়েছে এগুলো সবচেয়ে নিকৃষ্ট এটা বক্তব্য শুধু বক্তব্য নয় সামনে সময় যে সমস্ত বক্তব্য দিয়েছিলেন এই বন্যাটি রাসুল্লাহ সাল্লামের সাহাবিরা হেফজ করেছেন যেটি খুব স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন এরবাদে সারি রাজি আল্লাহ তালু মুসাদ মধ্যে এসেছে সুনানি মাজার মধ্যে এসেছে সুনান ত্রিবিজির মধ্যে এসেছে এরপর আসুন ইমাম আলিক রহমতুল্লাহ বক্তব্য বলি এটি আয়াতিসাম ইমাম সাতবির উল্লেখ করছেন কিতাব আলিয়া ইসলাম ইমাম সাতিবির পড়বেন আলমদের জন্য খুবই অপরিহার্যাম ইমাম সাতি রহমতুল পড়বেন খুবই গুরুত্বপূর্ণ কিতাব ইমাম সাতিবির রহমতুল্লাহ প্রথম খন্ডের আপনার পৃষ্ঠায় বিষয়টি উল্লেখ করেছেন তিনি বলেন ইসলাম শেষ বলে শেষ করছি মানে ইসলাম ইবেদ যে ইসলামের মধ্যে কোন একটি নিজে তৈরি করল নতুন ভাবে আবিষ্কার করলো হাসা মনে করলো যে এটা উত্তম করেছি ভালো কাজ করেছি ফাকাত্মান রেসা আলতের দায়িত্ব পালনের ক্ষেত্রে খেয়ালত করেছে নউজ্লাহ কারণ মোহাম্মদ সব বলে গেলেন এরপরে আপনি এসে নতুন কেন আবার আবিষ্কার করতেছেন আমার বন্ধুগণ সময় শেষ হয়ে গিয়েছে আর বললাম না শুধু এতটুকু বলি लाफ् दिखा तक साल पथर आलो जारमें आलोकित होते दुख जनक विषयारथ के बाद दिए भारत बुजुर्गर अथवा निजे पीड़्य निजेद पीड़ बनान इत्यादि सुन्नारे बदलास्ोपन रस्ता बेकरोपन रास्ता दिए अपनारकेट पुराना जा गोपन रास्ता दिए अपना स्वार्थ सिद्धि गोपन रास्ता दिखे जन्नाते जावा जानना पथ ना कि জান্নাতেরাই সেটা হচ্ছে যেটি মোহাম্মদ সাল্লা ফলে আমাদেরকে সূন্যার বন্ধু বিপরীত হচ্ছে সবচেয়ে বড় কথা করেছে প্রবৃত্তির অনুসারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিরা সুলসল্লাহ ইসলাম বক্তব্য পেও মনে করে যে অমুকের বক্তব্য অমুক ইমামের বক্তব্য এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আফসোস লাগে যে উম্মাদের মধ্যে এমন ব্যক্তিও আছেন मन करेंल्लासूल सोल्ला चेयुजर बक्ब सब चेहरे भलोखर बक्व्य ग्रहण कर प्रश्न करते उम्मातर क्यों मोहम्मद रसुल्लासम हादिस बार्टर मंजूर कथा मिले ना मिले मिले होता आदि এখানে মোহাম্মদের বক্তব্য বক্তব্য একমাত্র বক্তব্য এখানে চলবে না বন্ধুগণ সুন্নাকে আমরা সত্যিকারভাবে ভাবে অনুসরণ করার যদি চেষ্টা করি তাহলে মূলত আমাদের আকিদাগত বিশুদ্ধি আসবে আমাদের আমলি বিশুদ্ধি আসবে আমাদের বক্তব্যের বিশুদ্ধি আসবে দেখবেন যে মসজিদগুলোতে তখন বক্তব্য আসছে কি সুন্দর বক্তব্যের বিশুদ্ধি আসবে সেখানে আমাদের বক্তব্যের বিশুদ্ধির পাশাপাশি আমাদের সবচেয়ে মৌলিক যে বিশুদ্ধি সেটি হচ্ছে আমাদের আত্মিকার সংক্ষেপে মোদাখলা এবং মশারাখা খুব সংক্ষেপে শেষ করে দিলাম ব্যাপী আমরা আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং এলমের গভীরতা যাদের আছেন এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে আলোচনা শুনছিলাম সময় পেলে আরো বেশি শুনতে পেলে আমাদের ভালো লাগত কিন্তু সময় স্বল্পতার কারণে দিন তো গড়িয়ে শেষই হয়ে গেল একে একে আমরা পাঁচজন আলোচকের আলোচনা শুনলাম সর্বশেষ আলোচক ড সাইফুল্লাহ যে বিষয়ের উপর আলোচনা করলেন বিষয় কেন্দ্রিক কোন প্রশ্ন থাকলে আমাদের আবদুল্লাহ ভাই এছাড়া করেছেন কঠিন প্রশ্ন করেছেন আটকানোর জন্যই আজকে ওর শেষ দিকে আটকাছেন আর কি বোঝা গেছে আমাকে আটকানোর জন্যই প্রশ্ন করেছেন আসলে সালফিস এর মানহাজ আমাদের জানতে হবে এই মানহাজের জন্য আমি একটা ঘটনা বলছি আপনাদের কাছে সেটি হল আল্লাহ হালাবি রহমতুল্লাহ আই তিনি জামে যে সবচেয়ে বড় জামে দমেশ দামেশের সবচেয়ে যে বড় মসজিদ এখানে দার সাদি দিতেন সুলসাল হাদিস করতেন আর অত্যন্ত প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন তো এক সময় তখন আব্বাসী খলাফতের শেষের দিকে তখন তিনি আব্বাসী খলিফাদের মধ্যে খলিফা তার কাছে আসলেন কিছু তার জন্য কিছু স্বর্ণ মুদ্রা কিছু হাদিয়া নিয়ে তোহফা নিয়ে আসলেন যখন আল্লামা হালাবি রহমতুল আল্লাহ দেখতে পেলেন যে মসজিদের মধ্যে খলিফা ঢুকছে তিনি দ্বারস্তিক ছিলেন মসজিদের মধ্যে খলিফা ঢুকছে খলিফার সাথে মানে মৌলিক কোনো বিষয় নিয়ে তাদের মত পার্থক্য ছিল তখন মোতাজিরাদের সাথে খলিফাদের খুব দহরমহরম ছিল এটা যারা ইতিহাস পড়েছেন তারা বলতে পারেন বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই জন্য তখন আল্লাহ তিনি রহমতুল্লা দেখতে পেলেন দিকে ঢুকছে তিনি বসা ছিলেন আস্তে করে তিনি পাটা লম্বা করে দিলেন পাটা সামনের দিকে বাড়িয়ে দিলেন খলিফা লক্ষ্য করল যে ইমাম আমি মসজিদে ডুকছি তিনি तकिएखे आम्बा कर दिए संभवत मानते गुरुत दी अथवा गूब बस रिसीव करा दरकार से तो खलिफा निजेटोध कर बुझे पे क्या तक वाइट करपेक्षा करल देखे तरह अवस्था गण बास नहीं बाब्ले दास दिए जा लम्बा कर दिए খলিফা বুঝতে পারলেন যে না আজকে আর চলবে না যার সাথে যে ছিল তার কাছে স্বর্ণ মুদ্রা যে মানে প্যাকেট নিয়ে এসেছে বলে যে এই স্বর্ণ মুদ্রাগুলো বলবে যে খলিফা আপনার জন্য কিছু তোফা নিয়ে এসেছে আপনি যেই কাজে মনে করেন ব্যয় করেন আপনার জন্য খলিফা এই তোফাগুলো নিয়ে এসেছেন সাথে যে সাথী ছিল সাথী এই তোফা নিয়ে ইমামের কাছে আসলো এসে বলে যে খলিফা আসছেন তিনি আপনার জন্য কিছু তোফা নিয়ে এসেছেন আপনাকে এগুলো গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন তখন তিনি বলেন ইন্দিহুদ্দাহু যে তার পা মেরে দেয় সে তার হাত কোনদিন মেলে না আপনাদের আমাদের সমস্যা হচ্ছে আমরা চালহীনদের আমল বুঝতে পারিনি বেদাতের মাধ্যমে কৌশল করে অপকৌশল করে আপনি মনে করছেন যে দিন পালন করবেন সে শুদ্ধ নয় যিনি সত্যিকার শূন্যানুসারী হবেন যিনি সত্যিকার শূন্যানুসারী হবেন আল্লাহ সুবান তাকে ইয়ার হুম আল্লাহ আমি নিজেও একজন দরিদ্র আমি যখন মদিনা থেকে ডিগ্রি নিয়ে আসি তখন অনেক আমাকে বলতেছিল কি করবেন কি হবে কোথায় যাচ্ছেন চাকরি টাকরি হয়েছে কিনা আমি বললাম যে দেখেন এই বাংলাদেশ থেকে এসেছি এখানেও এসেছি পড়ালেখা করার জন্য এখানেও পড়ালেখা করে যাচ্ছি কোনো টাকা পয়সা কিছু নিয়ে যাচ্ছি না ঠিক আছে আপনাদের টেনশন কোন কারণ নেই যদি আমার আল্লাহ আব্বুল আলমীন কোনো ব্যবস্থা না করে তাহলে এই মদিরা বিশ্ববিদ্যালয় পিএইচডি করে ঢাকা শহরে রিক্সা চালাবার সুবিধা কিসের কোন অসুবিধা নেই কিন্তু এই জীবনে একটি মেদাতে করবো সিদ্ধান্ত নিয়ে এসেছে এইখান বাংলাদেশের সবচেয়ে বড় যে যিনি এখন মস্তে রয়েছেন মানে সেই বিশাল বিশাল পোস্টে রয়েছেন ঢাকা শহরের বড় বড় আহলেম অনেকেই প্রলোভন দিয়েছে বিভিন্নভাবে কিন্তু আজকে দিন পর্যন্ত কেউ বেদায়াতের কাছেও নিতে পারেনি শুধু বলছি যে আপনি একটু মিলাদ করেন তাহলে একটা ব্যবস্থা করে দিব এই জন্য আমি আপনাদেরকে বলছি সুনার অনুসারীদের আল্লাহ সুবাহ অবশ্যই সাহায্য করবেন এর জন্য কৌশল কাকে বলা হয়ে থাকে এই কৌশলে কি লাভ হবে কৌশল তো আপনি নিজেকে বরবাদ করে তো কৌশল করতেছেন এটা হল আল্লাহ হুল্লি কুন মোমবাতির মতো হয়েও না যে মোমবাতি নিজেকে ধ্বংস করে দিয়ে অন্যকে আলোকিত করতেছে কিন্তু আলাম আমার মনে হয় এটা স্পষ্ট কথা শূন্য অনুসরণ হচ্ছে মূলত প্রকৃত অনুসরণ এখানে আমরা কত কৌশল করব এই কৌশল আল্লাহ রবুল কাছে না বরং জীবনযাপনের জন্য সেটার উপর করতে হবে এবং দেখবেন সম্ভবত বিষয়টা আমাদের ভালো করেই আমাদের বুঝতে সক্ষম হয়েছে আমরা ইনশাল্লাহ সামনের দিক থেকে আব্দুল সালাম ভাই কথা বলতে চাচ্ছেন খুব সংক্ষেপের মধ্যে আসরেন আমার একেবারে প্রচলিত ধরার তাফসি মাহসিল বা ইসলামী জৎসব মাহসিল যেটা চলছে এটাকে আমরা দেদায়তের মধ্যে গণ্য করতে পারি দুই নম্বর হল যে আমাদের রসিল আক্রম সংস জামানায় সাহাবিদের জামানায় যে সমস্ত জীবন চলার পথে যে সমস্ত কার্যক্রম আমাদের অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ফার্নিচার যে ধরনের অডিটোরিয়াম হল আমাদের গাড়ি ভাড়া এগুলি তখন ছিল না বর্তমানে এসেছে আমাদের জামা কাপড় থেকে শুরু করেছে আমরা আমাদের জীবন চলার ক্ষেত্রে ধন্যবাদ শুক্রানি খেয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে যে মানে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 এখানে আসতে পারলেই দুজাহানের নেকি মানে পোস্টারের মধ্যে লেখা থাকে দুজাহানের মানে এটা কিন্তু ভুল কনসেপ্ট এটা তালিমের জন্য যদি কেউ এখান থেকে তালিম নেয় অবশ্যই সে সব পাবে অবশ্যই সে হেদায়াতলাভ করবে কিন্তু তালিমের জন্য না হয় যদি শুধু বসে থাকলেই সব সবের জন্য আসলেন বসলেন চলে গেলেন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 এটা এমন বিষয় নয় মাহফিল হতে পারে আলোচনা হতে পারে সেটি তালিমের জন্য যে কোনো যেকোনো জিনিস জায়জ রয়েছে এটি হবে না। বাকি দুনিয়ার যত জিনিস আছে সব জিনিসের ব্যাপারে সমস্ত ওলাম ঐক্য মতে আল্লাহ একটি মানে সুন্নত দলিল হিসেবে উল্লেখ করেছেন যেটি আল আস লু ফিল বস্তুর মধ্যে আসল হচ্ছে মূল নীতি হচ্ছে বা মূল কথা হচ্ছে আল এ এগুলো হালাল এটার উপর দলিল হচ্ছে وخلق لكم ما في الارض جميعا الله رب العالمين এই পৃথিবীতে যত জিনিস আছে সবগুলো তোমাদের কল্যাণের والله خلقكم তারপরে কি হাফেজ একজনই وما تعملون দেখেন সুতরাং আল্লাহ رب العالمين والله خلقكم وما تعملون আমাদের এই আমলগুলো সবগুলো আল্লাহর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 মানে হোটেলে আপনি থাকতেছেন কেন এটা আপনার জন্য সহজ ব্যবস্থা করা হয়েছে হোটেলে থাকলে দশ সব হবে আর যদি এই হোটেলে এটা হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত দুনিয়ার সমস্ত বস্তুকে হালাল করা হয়েছে শুধু মাহারাম আল্লাহ সুবাহ আল্লাহ যেগুলো আল্লাহ রাবুল আলা আল্লাহনের সুল তার রেসুলের বক্তব্যের মাধ্যমে হালাল ঘোষণা করেছেন সেগুলো ছাড়া আল্লাহ আলম আপনারাও থাকবেন তো কাছে যাবেন সময়ের দিকে লক্ষ্য রেখে আমার মনে হয় যে অসুবিধা নেই একটা নয় আপনি যদি দুইটা বলেন আমরা শুনতে পারবো অসুবিধা নেই জি কিন্তু দিকে আমরা টাইম এর দিকে খেয়াল ওইখানে এলাকা আছে আর একটা হচ্ছে এবং তামাগুলনা দুটোর মধ্যে মানে গুরুত্বপূর্ণ ঘন্টা দুটাই ঠিক আছে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হল ওই ফেফসূন্যারী মোকদ্দমাত আছে ছিলেন্লাফ হাদিসের একটি পরিভাষা মোয়াল্লাহ বলা হয়ে থাকে ওই হাদিসকে যে হাদিসের মধ্যে একাধিক হাদিস থেকে কোন বর্ণনাকারী অথবা কোন ব্যক্তি অথবা কোন সংকলক সেটা বর্ণাকারীর পক্ষ থেকে হতে পারে অথবা অন্য কোন ব্যক্তির পক্ষ থেকে হতে পারে অথবা যিনি হাদিসের মখরেজ বা মোখারেজ যিনি হাদিস সংকলন করেছেন সংকলকের পক্ষ থেকে হতে পারে খুব ভালো করে বুঝেন সংকলক একাধিক হাদিস থেকে যেটাকে সংকলন করেছেন যোগ করে দিয়েছেন বুঝতে পেরেছেন কিনা যেটাকে যোগ করে দিয়েছে এটাকে বলেন হাদিসম আল্লাহ হাদিসমু আল্লাহ দুই প্রকার কতগুলো সহি হাদিস থেকে তা আলিফ করা হয়েছে তাহলে এই হাদিসটা কিন্তু দুর্বল এটা কোনো হাদিস নয় যেহেতু রসুসুল্লাহ ইসলাম তো একসাথে এই কথা বলেননি কথা বুঝতে পেরেছেন কিনা এই মোয়াল্লাফ হাদিসগুলো সবগুলোই দুর্বল কিন্তু এগুলো বিচ্ছিন্নভাবে সহি হতে পারে ভিন্ন ভিন্নভাবে সহি হাদিস থেকে যেহেতু তালিব করা হয়েছে তাহলে সহি হতে পারে বিচ্ছিন্নভাবে সহি হতে পারে আবার হাদিসে মোয়াল্লাফের মধ্যে যদি দঈফ হাদিসগুলো থেকে কেউ তালিফ করে থাকেন তাহলে এটা মোয়াল্লাফ দিফ জিদ্দান মানে এটা সম্পূর্ণ দাঈফ এটার ওই হাদিসের হুকুম গ্রহণ করবে এই মোয়াল্লাহ উদাহরণ উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন যেমনটা শুনেন কিনা জুমার খোদ্দার মধ্যে প্রতিদিন চলছে প্রতিদিন জুমার খোদ্দার মধ্যে এই হাদিসটা হাদিস এখানে কিছু দায়িফ হাদিস কেউ দুর্বল হাদিস সবগুলো মিক্স করে এটা তালিফ করা হয়েছে এটা মূলত এইভাবে রসুল সালের নামে বলা যায় যেহেতু ফেক শূন্য এক নয় দুটা ভিন্ন কিতাব সংকলক ভিন্ন মানে দুটা ভিন্ন জিনিস বুঝতে পেরেছেন শহী ফেক শূন্যটা পরবর্তীতে কোন ব্যক্তি সংকলন করেছে সেখানে ইাফা করেছেন কিছু কিছু হাদিস যেগুলো করাতেন বুঝলেন এত পন্ডিত ছিলেন তো তিনি এই কিতাবটি সংকলন করেছেন পরবর্তী সময় শেখ নাসুদী আলবরি রহমদুল্লাহ দেখলেন যে এই ফেকুসূন্না এর মধ্যে কিছু কিছু হাদিসের ব্যাপারে একটু প্রশ্ন আছে মানে শেখ হয়তো মানে যাই হোক মানে কিছু হাদিসের ব্যাপারে আলবিজ করেছেন বলেছি এটা তাকরিজ এটা হল ফেকু সুনায় এর তাকরিজ এই তাকরিজি শেখ মোহাম্মদ নাসুরী আলবরি রহমতুল্ল্লাহ করেছেন এবং খুব উত্তম তাকরিজ করেছেন জাহুল্লাহের মানে এ তাকরিজগুলো অত্যন্ত ভালোভাবে করেছেন পরবর্তী সময় আরেক ব্যক্তি জানেন ফেকুসুন্না এটা এই নামে তো মার্শাল্লা অনেক চলছে এখন মানে এখানে কিছু জিনিস আছে শেখ রহমতুল্লাহ তিনি যে তারতীপ দিয়েছেন অবশ্যই এবং এলমি আমার কাছে মানে এটা আপনি কি বলুন না আমার কাছে খুব মনে হয়েছে ফেকক্ষি এবং এলমি এটা মতবার্তক্য হতে পারে পড়ার মধ্যে ফেকুসুন্না যেটা পরবর্তীতে সহি ফেকুসুন্না এর মধ্যে কিছু নতুন সংযোজন করে সেখানে কি করেছেন হাদিসগুলো সেখানে এনেছেন এবং সেটা সংকলন করেছেন এই সংকলনটি মূলত এখন পাওয়া যাচ্ছে একটা অনুবাদ হয়েছে বাংলা ভাষায় একজন নাটুরের এক ভাই অনুবাদ করেছেন আমাকে দিয়েছেন আমি দেখার জন্য মানে এটি একটা খন্ড অনুদিত হয়েছে আমার যতটুকু জানা রয়েছে মানে এই কিতাবটাও মোটামুটি আমরা বলতে পারি যে ভালো অল্লাহ আলম আর একটা লাস্ট পয়েন্টে কি বলেছেন আমি ভুল গিয়েছি না এখানে মুক্তিফ সাকারাইন যেটা বোঝানো হচ্ছে সেটা হল মূলত রাসুল সোলাহ আলী সফিদিকে ইঙ্গিত করা হয়েছে রাসুল সোলা সফিদিকে ইঙ্গিত করা হয়েছে